বন্দ ভক্তবিন্দ ভক্ত বিন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নী নন্দো শ্রী নন্দনন্দন বন্দে রাধিকা চরণোদ গোপীজন সামুত বৃন্দন মনোহর বংশাগলপদর কৃ পা সিনেধু ব্যবচ পতিং পাবনেভাবেভ্যো নমো নোকি বচাল পঙ্গু লঙ্ঘরকৃতমহংবন্দে পরমাধব বৃন্দিদে পিয়া বৈ কেশবশিপদে দেবী সব তৈ নম ন নারায়ণ নমস্কৃতরম দেীং সরস্বতিং ব্যাশন ততো জুদী সংকিষ্ণ কথোপদেশ গৌরী পাচ্শনে সদা গুভক্তি ভক্তি প্রমদগগোদ্্য ধৈ সদা পিভবগ্নমীষ্ট দোহম তে শিব বিজ নাম শরণ্যম ভীতাহমত্বিপোত বন্দে মহানপুষতে চারুণারুষ্টি তর্য লক্ষ্যম ধর্মীষ্টার বচসা যদগাণ্যম মৃদৈত্যপ্সি বধাব বন্দে মহাপুষ তে চলবনকিছা বিসুজিত পূর্ণাগর সারমূর্তি সারাধিকা ময়ি কথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রীআ গদাধর শিবাসা দি সে গৌরভক্তবিন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীয়ৈত গদাধর শিবাধি গৌরভক্তবিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ররে রানুমিত ভুজৌ কনকির কমলা বিশ্বাম্বরৌজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়করৌ করুণা বোতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে র প্রণম শ্রী গুরুয় শ্রীকৃষ্ণ করুণারণব লোকনাথ জগৎচক্ষু শ্রি তমোপাশ্রয় প্রণমো শ্রী গুরু শ্রীকৃষ্ণ করুণারণব লোকনাথ জগৎচক্ষু শ্রিম श्रीशिल भक्ति सिद्धांत श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर बहुबाद जान गुरु बैष्णव छा जीवन और को गति नाई गुरु वैष्णव छाड़ा जीवन और को गति नाई कारण भगवान करुणा ভগবানের কৃপা অপ্রাকৃত জগৎ থেকে এ জগতে কাউর ওপর সোজাসুজি নেবে আসে না অপ্রাকৃত ধামের ভগবত ধাম থেকে ভগবানের কৃপা কোনো জীবের ওপর সোজাসুজি নেবে আসতে পারে না গুরু বৈষ্ণব মাধ্যমেই এ জগতে অপ্রাকৃত জগতের কৃপা বিতরিত হয় एटसिद्ध विषय प्रमाण कर देखवजी महापुराणी यथा यथात्मा गिधान ইথা ইথা আত্মা পরিমৃ্জে অসৌ মৎপূর্ণ গাথা শবন বিধানই তথা তথা বস্তু সূক্ষ্ম চক্ষুশৈব অঞ্জনা সম্প্রযুক্তম যেমন করে এই জগতের গাধা গরু ছাগল ভেড়া সবাই দর্শন করছে সবারই একটা নিজের দর্শন আছে যখন সে জন্মেছে জন্মাবার সঙ্গে সঙ্গে চোখও হয়েছে आ चोख हम देख से दर्शनता पूर्वे संस्कार अनुजाई सम्पन्न है से संस्कार जदि गुरु वैष्णव संस्पर्शे थे पूर्वजन्मे से भूमिका है आज समस्त जानुआर पशु पाखी तथा कथित धूपे मानूष भागवते जेता दिपदे चतुष्प ইভলিউশন আসবে এইসব কথাগুলো শুনলে সত্যকে স্বীকার করতে কষ্ট হয় বাস্তব সত্যের আলোচনা প্রায় বন্ধ হতে চলেছে আর সত্যের আলোচনা হলেই যে আমি বুঝে নেবো এমন কোনো কথা নয় পরম সত্যবস্তু যেটা যেটা স্বয়ং প্রকাশ সেটাকে বুঝে নিতে গেলে যে প্রিলিমিনারি যোগ্যতা দরকার হয় প্রারম্ভিক যোগ্যতা দরকার হয় সেটা হল আদৌ শ্রদ্ধা গুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা এবং আরও যদি উচ্চ ভূমিকায় কথাটা বলতে হয় তারে বলতে হবে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাই যে আর সব মরে অকারণ অর্থাৎ যারা আশ্রয়ে নিচ্ছেন বাস্তবিক ভাবকে তারাই অপ্রাকৃত জগতের শব্দব্রহ্মকে ধারণের জন্য ক্ষমতা লাভ করবেন অবশ্যই অপ্রাকৃতিক জগতের শব্দব্রহ্মকে কোনো চ্যালেঞ্জিং মুডে গ্রহণ করা যায় না হয় না কোনো ব্যক্তি কোনো অহংকারের বসে চ্যালেঞ্জিং মুডে আমি জেনে নেব এইভাবে যদি সে অ্যাপ্রোচ করে তাহলে অপ্রাকৃতিক জগতের সত্য তার কাছে প্রকাশিত হয় না আরও ঢাকা পরে যায় এবং তার সম্মুখে মায়ার একটা এমন প্রলোভন বা পর্দা আরও বেশি করে আসে যাতে সে কালকে কিছু কিছু সত্যকে মানত এখন তাও মানবে না একেই বিশ্বনাথ দেখা ব্যাখ্যা করেছেন এরা প্রাচন্ড একে বলেছে প্রাচণ্ড পাচণ্ডকথার ব্যাখ্যা বিশ্বনাথ বলেছেন পূর্বে কোনো মতে একটু একটু করে সাধুগুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস ভালোবাসা জন্মাচ্ছে পরে অপরাধ অপরাধক্রমে তার একবারে বিদ্বেষ হয়ে গেল সাধুগুরু বৈষ্ণবে এটাকে প্রাচন্ডকথার ব্যাখ্যা করেছেন বিশ্বনাথ চক্রবর্তী দ্বিপদে চতুষ্পদ কথাটা মিথ্যে নয় দুটো পা দুটো চোখ দুটো হাত এগুলো থাকলেই যে সে মানুষ হবে তা নয় মানুষ সত্য না থাকলে মানুষ হয় না সেটা হচ্ছে কনসিয়াসনেস কালকে আলোচনা করেছি দুদিনে এখানে যেটা বক্তব্য বিষয় সেটা পশু পাখি যে সমস্ত জন্তু জানুয়া সবাই জন্মাচ্ছেন তারা তাদের দর্শন শক্তি লাভ করেন এই চক্ষুর দ্বারা শুধু নয় চোখটা রয়েছে অতএব দেখে নতা নয় এর তার পূর্ব সংস্কার অনুযায়ী দর্শন হয় এখন এই সংস্কারকে পরিমার্জন করার কথা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ জানাচ্ছে ভজনের প্রারম্ভিক লক্ষ্যই হল আগেই বলেছি মায়াজয় করা কেউ যদি মায়া করে মায়া জয় করার পরেতে হাত তুলে নৃত্য করতে থাকে আমার হয়ে গেছে আমি মায়াজয় করেছি তার মতো মূর্খ নেই মানে ভগবত ভজন রাজ্যে মায়া জয়টা হচ্ছে ইটস আ প্রিলিমিনারি ফ্যাক্টর এটা প্রারম্ভিক বিষয় এটা কিছু না এটাকে জয় করার পর এবার তারপর সে গুরু বৈষ্ণবের আনুগত্যে হরিভজন করবে তার আগে যে সমস্ত তালে কিছুই হয় না আমরা কি হোপলেস হয়ে যাব তা নয় আশা আছে সেটা কি বলছেন যে যে যদি সেই সমস্ত বদ্ধজীবগুলো কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে গুরু মহাজী গুরুপাদ কিছু বললো এটা কর ওটা কর এইভাবে যদি বলে তারা ব্যতিরিকভাবে কিছু হয়ে যায় বোঝা গেল আমি উদাহরণ দিয়েছিলাম গৌমাতাটা আমার রয়েছে গৌশালায় সে নিজে থেকে গোবিন্দের কোনো সেবা করতে পারবেন না ওকে দহন করে নিয়ে এসে গোবিন্দের স্নান করানো হলো ব্যাস এবার গৌমাতার হয়ে গেল সেবা এইভাবে দেখা যায় বদ্ধজীব অর্চনও করতে পারে। ওই জন্য অর্চনের আগেতে প্রার্থনা করতে হয় গুরুপাদ পদ্মীর চরণে আর অর্চন পদ্ধতিতেও বলা আছে দেবভূত দেব মার্শয়েদ দেবা দেব মার্শয়েত দেবতা না হয়ে দেবতা অর্চন করা যাবেন গুরুগত আত্মা না হয়ে গুরুদেবের পূজা আমি করে দেব সবাইকে ধাক্কা দিয়ে সবার আগে আমার পকেটে টাকা আছে ফুল এনে গুরুদেবের চলেন আগে পুষ্পাঞ্জলি এইগুলো সব হলো মূর্খ জগতের কথা এগুলো যতক্ষণ প্রতিষ্ঠিত না হয় ভজনে এইসব কথা উপলব্ধি হয় না যেটা বলা হয়েছিল ভাগবত থেকে শ্লোক ইথা ইথা আত্মা পরিমির্য দেশ মৎকুম মৎপুণ্য গাথা শবন বিধানই এই আমার অপ্রাকৃত কথারূপ যে অমৃত যেটাকেই চৈতন্য মহাপুরু চেত দর্পণ মার্জনের একটা প্রধান হাতিয়ার করেছিলেন সংকীর্তনের দ্বারা চেত্তরূপ দর্পণকে মার্জন করো श्रवन कर्तन जले कर सेचन करते थे से आत्मार जो अशुद्ध अवस्थाटा आस्ते आस्ते कटे जाए से जो परिष्कृत हो जाए तक कि बोल जर चोख खराब आज सूक्ष्म वस्तु के देखते पाये सूक्ष्म वस्तु के देखते पाये कि दीर्घ दिन जबत অঞ্জন অঞ্জন যদি লাগানো হয় সে ব্যক্তি চোখটা কোনোরকমভাবে হয়ে যায় আগেকার দিনে এগুলো করতেন এই অঞ্জন লাগাতে লাগাতে সে কি করে পশি বস্তু সূক্ষম চোখসুসৈব অঞ্জন সম্প্রযুক্তম যেমন চোখের মধ্যে অঞ্জন লাগাতে লাগাতে লাগাতে লাগাতে ধীরে ধীরে তার যে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসছিল বস্তু দেখতে পাচ্ছিল না বর্তমানে তা রিভাইভ করেছে সে এখন দেখতে পাচ্ছি বস্তু সূক্ষ্ম চক্ষু শৈব অঞ্জন এইভাবে বলা হয়েছে সমস্ত কথা শ্রীমৎ ভাগবাজী মহাপুরাণে দ্বিতীয় স্কন্ধ শেষ হতে চললো আজকেই হয়ে তৃতীয় স্কন্ধ শুরু হবে এখানে বলছেন আমরা আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ভগবানের পূর্ণ করুণা নেবেলো এলো কার উপর ব্রহ্মাজির ওপর ব্রহ্মাজি নিজের প্রচেষ্টায় সেই অপ্রাকৃত সত্যকে জানবার চেষ্টা করে ব্যর্থ মনোরত হয়েছিলেন পরে কি হল পরে দেখা গেল যে যখন তিনি ভগবানের শরণাগত হলেন তখন সেই অপ্রাকৃত সত্য তার কাছে প্রকাশিত হয়ে পড়ল ভগবান তার কাছে করুণা করলেন সেটি আমরা কালকে অনেক কথা আলোচনা প্রসঙ্গে চতুশলোকী ভাগবত আলোচনার প্রচেষ্টা করেছিলাম চতুশ্লোকী ভাগবতেতে। শ্রীমদ্ভাগবতী মহাপুরাণের বীজরূপে উদয় বীজরূপে প্রথমে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ ভগবান বলেছিলেন ব্রহ্মাকে ব্রহ্মা বীজ রূপে এটা পেয়েছিলেন চতুশ্লোকই ভাগবত চারটে মাত্র কিন্তু এই চারটে শ্লোকের মধ্যেই আঠেরো হাজার শ্লোকের শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ যে আছেন সেটা তার মধ্যে বীজরূপে লুকিয়ে রয়েছিলেন সেটা ব্রহ্মা যখন নারদকে অল্প কিছু উপদেশ দিয়েছিলেন উপদেশ দেওয়ার পর বলেছিলেন তমে তৎ বিপলীম করু তুমি এটাকে বিস্তৃত করো আমার আশীর্বাদ রইল তুমি যখনই মনোনিবেশ করবে তখন দেখবে সেই সত্য তোমার কাছে প্রকাশিত হচ্ছে শ্রীমৎ ভাগ্বতী মহাপুরাণ স্বয়ং উদিত হবেন যেমন সূর্যকে কেউ জোর করে উদিত করাতে পারেন না সেরকম শত উদিত হবেন তিনি এর কোন চিন্তা নেই এইভাবে কৃপা করেছিলেন আর নারজ্জিও সেইভাবে কৃপা করেছিলেন কাকে ব্যাসদেবজী মহারাজ ব্যাসদেব মহারাজে কৃপা করেছিলেন সেইভাবে আমাদের জগতে ভাগবতী মহাপুরের গুরু রহস্য জগতে এসছেন আর চৈতন্য মহাপ্রভুর মত হল শ্রীমদ্ ভাগবতের যে বিশুদ্ধ প্রমাণাবলী যে মত সেটি হল শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদর ন হ্যাঁ। শ্রীমৎ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদর নপরাহ অন্য কিছু তো আদর নেই আমরা চৈতন্য মহাপ্রভুর লীলাতেও আমরা দেখতে পাই রূপ সনাতনকে কৃপা করলেন রূপ তো কাঁদতে আরম্ভ করলেন বলে এত সব জিনিস আমি তো পারব না আমি কি করে করব আপনি যদি কৃপা করে তুমি যদি তোমার চরণ অধ্যায় মাথায় দিয়ে আশীর্বাদ করো তাহলে হতে পারে এইভাবে শ্রীমান মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন আশীর্বাদ করে সনাতন কেউ করেছেন আশীর্বাদ করে বললেন সনাতন তুমি যখন যেটা করবার জন্য মন অস্থির করবে কৃষ্ণ সেই কালে তোমার স্ফুরন করে দেবে বোঝা গেল সব বস্তু এটাকে বলে যখন যেটা তোমার করবার ইচ্ছা হবে আমি যেগুলো আদেশ করলাম স্মৃতি স্মৃতি আর রূপগোস্বামীকে রসশাস্ত্র আদি বিভিন্ন সূক্ষ্ম বিচার প্রেম রাজ্যের যে সূক্ষ্ম বিচার এগুলো সব উত্থাপন করবার জন্য দিয়েছে নিত্য জগতে সেগুলো তার কাছে উদ্ভাসিত হয়েছিল সেমন পরাত্পর অখিলেশ্বর সেমন কি কৃপায় সেই মহাপ্রভুই হল কৃষ্ণবস্তু সেটাতে কোনো ভুল নেই लक्ष कोटी प्रमाण आते भगवान एखन ब्रह्मा के क्या बास्तृत व्याख्या कर विज्ञान समन्वित सरहस्य गृह गय यथा भाव यद्रूप गुण कर्म कह তথ্য বিজ্ঞানমস্তুতে মদনোঘ অহোমে ভাসমেবাগ্রে ন্য সর পশাহম যদি চি তে সাম্যহমেথম প্রত্যেত প্রত্যয়েতন ময় ভাস হান্তি ভূতা ভূত চাবচেষু প্রাণ প্রাথা তেশু এ জিজ্ঞাসা তিজ্ঞাসুনা অন্য ক্যাভ্যা এখানে আমরা যেসব শ্লোকের আলোচনা কাল করেছিলাম रीते अर्थम जत् प्रतियेत न प्रतियेत चम्मनी तत्विद्वात आत्मन मथाभासमह सब व्याख्या काम काीते वास्तव सत्य छाड़ा रीत मीते अर्थम मान से वास्तव वस्तु जेटा तुम्हार सत्यी मन हे संसारत्यि मन हे तो संसार करो ना तो फेले पालाते এই পরম সত্য বস্তুটা আছে বলেই তোমার এই সংসার নামক কিসের সংসার এই ছায়াবাজি পায় ইহাতে মমতা করি বিথা দিন যায় ছিল ঠাকুর ভক্তিমেন্দ্র ঠাকুর জানিয়েছে এখন প্রশ্ন হলো মায়াবাদীরা বলছেন অধিক আলোচনার সময় নেই মায়াবাদীরা বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তারা বলছেন সর্পে রজ্জু রজ্জুতে ভ্রম এখন বৈদান্তিক আচার্য যারা আছেন আমাদের শ্রী সৌরভ গোসাঁ বৈদ্যান্তিক বৈদান্তিক আচার্য গৌরীয়গণের একমাত্র তাদের সিদ্ধান্ত অনুযায়ী গৌরীয় সেখানে আমরা জানি গোবিন্দ ভাস্যত এই কথাই গোবিন্দ লিখিয়েছেন বলতে বিদ্যাভাসনকে দিয়ে সেখানে বলছেন যে সংসার মিথ্যে নয় অস্থায়ী সংসার মিথ্যে নয় সংসার অস্থায়ী সর্পে রজ্জু সর্প ভ্রমকে ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বিদ্যা অবসান জানিয়েছেন যে যদি কেউ সরপেতে রজ্জুতে ভ্রম হয় রাত্রে এসে উঠে কোনো কিছু শৌচকর্মে যেতে গেল কিন্তু বাইরে একটা ডালেতে কোনো মতে একটা দড়ি ঝুলছিল মোটা দড়ি সে ওটা নড়ছে ছায়া পড়েছে মাটিতে সে সঙ্গে সঙ্গে ভয় গেল সাপ বলে লাফিয়ে উঠলো ভয়তে পরে আস্তে আস্তে স্থির করলো মনটা দূর নয় তো সাপ নয় দেখা গেলো একটা দড়ি এখন এটাকে মায়াবাদীরা যে ব্যাখ্যা করছেন এটা সম্পূর্ণ ভ্রান্ত অজ্ঞানের কাজ কারণ কার আমাদের যে আছেন বরদেব বিদ্যাবসন বলছেন প্রথম প্রশ্ন হল ও যে দড়িতে ভয় পেয়ে গেল কি জন্য বলে দড়িতে ভয় পেলো এই জন্য সাপ ভেবে নিয়েছে তাহলে কাম টু দ্য পয়েন্ট তুমি নিজেই বলে দিলে তাহলে সাপ বলে কোন একটা বস্তুর বাস্তব অস্তিত্ব সম্বন্ধে হি ইজ ওয়াকেবল ওয়াকিবহল তাই কিনা সাপ বলে কোন একটা বস্তু আছে সেটা যে কী ভয়ঙ্কর সেটা যে সম্বন্ধে তার যে অভিজ্ঞানতা সেটা মিথ্যে নয় আর সেটার জন্যই তো রোজ্জুতে সে সর্বভ্রম করেছে তো। তালে সেখানে বক্তব্য হল ও যে ভয় পেয়ে গেছে তাহলে বাস্তব বস্তু যে সর্প বলে একটা জিনিস আছে সেরকম এটা একেবারে মিথ্যে নয় ক্ষণভঙ্গুর এটা থাকে না যাহারা কি বারে চায় তাহা নাহি থাকে ভাই অনিত্য মীশ্বরের সংসারে সব কিছু শির ঠাকুর জানিয়েছেন এখন বক্তব্য হলো এই যে যে শ্লোকের ব্যাখ্যা আমাদের হয়নি সেটা হল যথা মহান্তি ভূতানি ভূতেসু শু উচ্চাবচি শোনু প্রবিষ্টানি তথা তেসু ন তেসু অহম ভগবান বলছেন যথা মহান্তি ভূতানি মহাতত্ত্ব বিভাগ হয়ে কত কিছু সৃষ্টি সম্বন্ধে আলোচনা করা হয়েছে গত দু তিন দিনেতে গভীর রহস্য আরো অনেক বিস্তৃত আলোচনা করা যায় সেই ধরনের শ্রোতাও নাই সেই ধৈর্য সেই মেধা কলি সব জীব আর সেই ধরনের সময়ও কম সময়ে নাই সেই জন্য এখানে বলা হয়েছিল এই যে তোমার পঞ্চভূতের আবির্ভাব হয়েছিল পঞ্চভূতের আবির্ভাব হয়েছিল পঞ্চতৎমাত্র সব হয়েছিল সেগুলো বিস্তৃতভাবে বলা হয়েছে এখন পঞ্চভূতগুলো সঙ্গে মিলিত হয়ে তবেই না তোমার এই পৃথিবী আদি দেখছো বোঝা গেল কী বললাম যা কিছু দৃশ্যমান জগতে যা কিছু দেখছ সমস্ত কিছুর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ভূত রয়েছে তোমার যে শরীরটা রয়েছে কারোর শরীর ফর্সা কার কালো বিভিন্ন রকম দেখছো বিভিন্ন রং রস রূপ রয়েছে এগুলোর পেছনেও সব একই ওই ভূত দায়ী রয়েছে তোমার শরীরে যে কালারগুলো দেখা দিচ্ছে চুলের রং কালো চোখের পিতুলির রং কালো গোপদাড়িগুলো কালো আবার চামড়ার রঙ একটু ফর্সা সমস্ত কিছু যত কালার আছে বৈজ্ঞানিকরা বলছেন পৃথিবীতে যত কালার আছে যত রং দেখতে পাচ্ছি কাপড় চোপড় সব কিছু যে কোনো কালার তার পেছনে রয়েছে কার্বন কার্বন কার্বনের নাম শুনেছ কেমিস্ট্রি যারা পড়েছে তারা জানে কার্বন হচ্ছে দায়ী কার্বন ছাড়া জগতের কোনো রং হবে না এমন কি অর্গ্যানিক কেমিস্ট্রিতে যে কোনো এলিমেন্ট তুমি চিন্তা করবে কার্বন থাকবে কার্বন ছাড়া হবে না যে কোনো জিনিস এইজন্য বলাও বলা সেগুলো সব পঞ্চভূতের জিনিস মাটি থেকে এসছে যেটা তুমি কাঁচ কাঁচের তুমি জিনিসগুলো ব্যবহার করছো এটাও মাটি তত্ত্ব সিলিকন ডাইঅক্সাইড কাঁচের ডিসেতে খাচ্ছেও সব কিছু তাহলে প্রশ্ন হলো এই বক্তব্য বিষয় এই যে পঞ্চভূত এই পঞ্চভূতের দ্বারাই তোমার এই জগতে যত কিছু বস্তু দেখছে দৃশ্যমান জগৎ তোমার শরীর এই ইট পাথর गाचपला जा समस्त किस पंचभूतर बिका श्रीमान महाप्रभु बाल्यकाली जो गोपालें जो गौर गोपाल छें गौर गोपाले लीला करल से देखल शची माता काटाते संदेश और खई दिए बल ये बस खाओ आटूक क्च करी तुम एक चुपचाप खाओ बाच्चा से ही सब खेलना না খেয়ে মাটি খেতে আরম্ভ করলো শচী মা দেখতে পেলেনি বাচ্চাকে সন্দেশ আর ক্ষয় দিয়েছ মাটি খায় কেন ছুটে চলে এলেন বলছে মাটি কেড়ে নিয়ে বলছেন মাটি কেন খাচ্ছ তুমি হ্যাঁ তোমাকে তো সন্দেশ আর ক্ষয় দিয়েছে তখন গৌরহরি তত্ত্বের আবিষ্কার করে সবাইকে জানাচ্ছেন মা আমি তো ঠিকই করছি এও মাটি সেও মাটি মাটি অন্য মাটি যা কিছু সব দেখছো সবই তো মাটির বিকা এহো মাটি সেহ মাটি অকারণে দোষ দেহ কি বলিতে পারি তখন সজি মাতা সজিবতা দেখো বাবা ব্যাপারটা কে শিখাইলো মোড় তোরে তোকে এই জ্ঞানযোগ কে শেখাল বাচ্চা আমার ছেলে এই কালকে ছেলে কি করে শিখলো তো এইটাকে বলে বাৎসল্য এটাকে বলে বিশুদ্ধ ভাব এই বিশুদ্ধ ভাবেতেই ভগবান বসীভূত হয় বোঝা গেল কি বললাম ঐশ্বর্য ভাবেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহিম অর্থ সখা কি করে তুই কোথাকার বলো রাখলে না তুই হেরে গেছিস তোর কালে কাঁদে উঠবো আমি গুরুমা যেভাবে বলতেন তোর কাঁদে উঠবো তুই হেরে গেছিস আর কাঁধে উঠে পা দূলাচ্ছে বুকে হুম হুম করে এই হলো শুদ্ধ ভাব শচীমাতা মারতে গেল মেরেই ফেলবো এখন হ্যাঁ এই কি করলি ঘরে তে কুকুর এই এইভাবে বললে নিমাই বলে গ্রন্থটাতে আছে প্রভুপাদের অনুমোদিত সেইগুলো প্রকাশ করা হয়েছিল তো এইভাবে দেখা গেল চৈতন্য মহাপ্রভু প্রকাশ করছেন সত্যি সত্যিই তাই গাছপালা যা কিছু তার ফল মূল যা কিছু পাচ্ছ এক এক গাছে এক এক রকম ফল হচ্ছে আশ্চর্য ব্যাপার সেই সমস্তগুলো সব কিন্তু মাটির বিকার তোমার দেহটা সেটাও মাটির বিকার আজ অহংকার করছো কি সুন্দর কালকে বলে গেল এইগুলো কিছু নয় ওই জন্য কুন্থী দেবী বারবার সবার কাছে জন্মৈ সহ্য সুত্রী রে দমান মদ হপমান অভিধাতম্বই তমা কিঞ্চনা গৌচনাম যতক্ষণ তুমি নিষ্কিঞ্চন না হতে পারবে যতক্ষণ তুমি অকিঞ্চন না হতে পারবে ততক্ষণ তোমার সব সমস্ত কিছু শেষ কিছুতেই কৃষ্ণকে পাবে না কোটি করে যদি শোভন কীর্তন তথাপি না কৃষ্ণ পদে প্রেমধন আর প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করে দেহ মরে বেতন প্রেমধন কেউ কে এগুলো রিয়ালাইজ করেছে জড়জগতের প্রেমেতে ভালোবাসাতে ডগমগ করে ফুটছে সব রক্ত কে অনুভব করবার চেষ্টা করছেন কি এর পেছনে কী রহস্য আছে কী অপ্রাকৃত জগতের কী আনন্দময় জিনিস অনন্ত আনন্দময় বস্তু আমি পেতে পারি সেগুলোর সম্বন্ধে কোনো জীবী কোনো সচেতন হচ্ছেন না সবচেয়ে দুঃখের কথা গুরুবৈষ্ণবও আছেন শাস্ত্রও আছেন সব যে কিছু হচ্ছে না তা কোন কোন জায়গায় কিছু হচ্ছে সেগুলোও গ্রহণ করার মতো জীবের কোনো ক্ষমতা দেখা যাচ্ছে না সব বিপরীত মুখে চলছেন মায়ার প্রভাব এতই বেশি যে কিছুতেই বাস্তব সত্য বস্তুকে মেনে নিতে চাইছেন না বলছেন দেখছে তো বলে দেখলে কি হবে ভাগব বলছেন পশ্চন্ নপি নপাসী দেখেও দেখছে না বুঝেও বসছে না এর দৃষ্টি মানজনের কথা প্রথমেই আমি শুরু করলাম এর দৃষ্টিটাকে মানজন যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে যে অপ্রাকৃত জগতের অনন্ত সম্পত্তি রয়েছে আমি কি কী কিসের পেছনে আমি আলেয়ার পেছনে সমস্ত জীবনটাকে আমি বরবাদ করলাম আমার জীবন যৌবন আমার শিক্ষা সমস্ত মহারাজ সমস্ত বরবাদ করলাম কিসের পেছনে এই কথাটা যদি কোনো দিন সৌভাগ্য হয় তোমাদের সেই দিন উপলব্ধি করবে নট বিফোর দ্যাট তার আগে আমি যত বলবো কিছু হবে না উল্টো দেখিয়ে চলে যাবে সেই জন্য বলছেন যত আছে মহাপ্রভুর জ্ঞান যোগ দিলেন সেখানেও সব মাটির বিকা মাটির বিকাশ যদি হয় দেহ মাটি সব কিছু মাটি তোমাকে যখন আমাকে যখন পোড়ানো হবে দেহ ছাড়বার পর তখন যে যে এলিমেন্টগুলো আমি জগৎ থেকে নিয়েছিলাম যখন আমার জন্ম হয়েছিল এই জগৎ থেকে সব এলিমেন্ট নিয়েছিলাম বৈজ্ঞানিকরা বলছেন তোমার শরীরে সব এলিমেন্ট আছে হ্যাঁ সব এন কোনো ধাতু নেই যে তোমার শরীরে নেই বুঝতে পেরেছি কি বললাম সব ধাতু যতগুলো ধাতু আছে ইউরোনিয়াম প্লোটেনিয়াম রোডিয়াম থেকে আরম্ভ করে তলার আয়রন থেকে জিঙ্ক থেকে ম্যাগনেশিয়াম থেকে কি নয় সব তোমার শরীরে আছে কিন্তু ব্যালেন্স আছে মার্কারি পর্যন্ত আছে যে মার্কারি পারথ তুমি একটু খেয়ে নেবে সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু কিন্তু ওই পারতটাকে তুমি যদি আবার ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করো মাটির তলায় এত বছর ফেলে রাখতে হবে আয়ুর্বেদিক ওষুধ হয় সেই পারদ দিয়ে সমস্ত সংমিশ্রণ করে বিভিন্ন উপায়ন সংস ওর মধ্যে দিয়ে ওটাকে মাটির তলায় পুঁতে রাখা হয় কত বছর পর সেটাকে বার করে বার করার পর সেটা থেকে সুন্দর ঔষধ হয় জীবনদায়ক ঔষধ লাইফ সেভিং মেডিসিন কি বলে মকর হয় শুনেছো কোনোদিন মকর ধ্বজ মকর মধ্যে মারকারি থাকে অথচ সেই পারদকে তুমি আলাদা নিতে গেলে মরে যাবে বোঝা যাচ্ছে কি বললাম তাহলে সমস্ত ধাতু তোমার শরীরে রয়েছে কিন্তু সেই ধাতুগুলোর কম্পোজিশন যে আছে সেগুলো সব পারসেন্টেজ আছে একটু যদি বেশি কম হয় তোমার শরীর খারাপ দেখা দেবে পঞ্চভূতের কোনো কিছু ডিসব্যালেন্স তোমার শরীরে যদি হয় তখনই তোমার শরীর খারাপ দেখা দেবে হ্যাঁ এইভাবে দেখা যায় जे समस्त भूत आवे अपो तेज मरुद्वम एर बी एखने जो कथा चौत्री नम्बर श्लोक भगवान बोले की मूल वक्तव्य की प्रविष्ट तथा तेसुन ते सुअम যথা মহান্তি ভূতানি ভূ ভূতে উচ্চাবচীসু অনু অনুপ্রবিষ্টানি অপ্রবিষ্টানি বয়ে গেল না কিছু বলছেন যেমন পঞ্চভূত তোমার শরীরের ভেতরে রয়েছে যখন আমাকে পোড়ানো হবে যে যে এলিমেন্টগুলো আমার জন্মাবার সময় আমাকে নিতে হয়েছিল আমার জন্ম হয়েছে তো একটা শরীর নিয়ে মায়ের সেখান থেকে আমি যখন খেয়ে দিয়ে বড়ো হচ্ছি সেখানেও সিরিফ আমার শরীরে পুষ্টিগুলো যে আসছে সেগুলো সব মাটির এসে আমার শরীর বড়ো হচ্ছে তারপর যখন বার্ধক্য হয়ে মরে গেলে পুড়িয়ে দেওয়া হলো তখন যে শরীরটা তোমার ছিল ফোলা এত সুন্দর এত বড়ো এগুলো সব পুড়ে গিয়ে ছাই হয়ে গেলো এবং যখন পুড়ছে আমরা পুড়তে দেখেছি অনেক ব্যক্তিকে বাধ্য হয়ে তো করতে হয় তোমরাও হয়তো দেখেছ সেই সময়তে দেখবে যে আগুন যখন পোড়াচ্ছে সব দেখবে গ্যাস গ্যাস হয়ে চলে যাচ্ছে কিছু কিছু জিনিস কিছু কিছু ছাই হয়ে মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে এইভাবে সব তোমার শরীর মাটির সঙ্গে কিছু যাবে কিছু গ্যাসিয়াস যেগুলো সেগুলো সব চলে যাবে এইভাবে পঞ্চভূত থেকে তুমি যা যা এলিমেন্ট সংগ্রহ করে সাবস্ক্রিপশন নিয়েছিলে সেগুলো নিয়ে তোমার শরীরটা বিল্ড আপ করেছিলে সেগুলো সব তোমার পঞ্চভূতে আবার ব্যাক করে যাবে বোঝা গেল কি বলল ঠিক সেই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে গিয়ে এখানে বলছেন যেমন ধরো ব্রহ্মাকে বলছেন পঞ্চভূতে যেমন পঞ্চভূত পঞ্চভূত যেমন শরীরের মধ্যে রয়েছে সর্বভূতের মধ্যে রয়েছে পঞ্চভূত ছাড়া আর কি আছে দেখাও কিছু আছে দেখাতে পারো সেই পঞ্চভূতের যে আলাদা আলাদা শরীর আদি সব বিভিন্ন বস্তুতে প্রবিষ্ট হয়ে রয়েছে অনেক বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা যায় সেই মেধা কই। সে মেধা আছে যদি বোধ হয় লোহা একটা পিস লোহা দিয়ে দাও তুমি আমায় তাহলে এই লোহার ভেতরে তো মহারাজ স্পেস নেই শূন্য স্থান ভ্যাকিউম আছে কি হ্যাঁ আছে কে বলল নেই নেই কে ইন্টার ইন্টারমলিকুলার স্পেস আছে প্রত্যেকটা দুইটো মলিকুলের মধ্যে ইন্টার মলিকুলার স্পেস আছে বস্তুগুলো যত বেশি ঘন হয় দ্য ডেন্সার ব্যয় যত বেশি করে ঘনত্ব হবে তবে তার ইন্টারমোলিকুলার স্পেসটা কমে আসবে বোঝা গেল আমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিতে পারি পুরো এই পৃথিবীটাকে একটা বিন্দুতে নিয়ে আসা যাবে পুরো পৃথিবীটাকে কেমন ভাবে বলছে টোটাল একটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আছে আমি জানি পৃথিবীর বিভিন্ন স্তর আছে কিন্তু যেতে একটা পৃথিবীর একটা অ্যাভারেজ ডেন্সিটি আছে পৃথিবীর একটা অ্যাভারেজ ডেন্সিটি আছে এবার এই ডেন্সিটিটা বৈজ্ঞানিকরা বলছেন এই ডেন্সিটি যদি টেন্স টু ইনফিনিটি হয় ওই ঘনত্বটা যদি আমি ইনফিনিটির দিকে নিয়ে যাই তাহলে কি হবে ভলিউম টেন্স টু জিরো হয়ে যাবে বোঝা গেল না যারা বিজ্ঞান পড়েছেন তারা কিছু বুঝবেন যখনই ডেন্সিটি আমি অত্যন্ত ইনফিনিটির দিকে এগিয়েছি কত ডেন্সিটি বলা যায় তোমাকে যদি বলে এতটুকে একটা জিনিস দেবো তুই নিয়ে যেতে পারবি ঘরে তুই বুদ্ধিমান হলে বলবে বুঝতোটা কি। বস্তুটা কি যদি এতটুকু বস্তু হয় তোমার ওটা যদি পারদ হয় তুমি তো পাগল হয়ে যাবে নিতে তাহলে ঘনত্বর ওপর নির্ভর করে তাহলে এইভাবে লোহা যেটাকে বলছো তুমি দেখছ লোহার মধ্যে কোনো তোমার যে ওই কোনো জায়গায় নেই লোহার মধ্যে আছে লোহাটার মধ্যেও ইন্টারমলিকুলার স্পেস আছে ওর মধ্যেও বায়ু আছে আচ্ছা তাই নাকি বলে হ্যাঁ বিভৎস কথা এই বিশ্বাস হতে চাইবে না এইজন্য আমাদের যতটুকু রেঞ্জ আমরা সেইটুকু বুঝতে পারি তার বাইরে আমরা উপলব্ধি করতে পারি না সেই জন্য সব বস্তুর ভেতরে পাহাড় পর্বত থেকে আরম্ভ করে যত কিছু আছে সব এই এই সমস্ত কিছু ভেতরে কিন্তু অনুপ্রবিষ্ট হয়েছে ক্ষতি অপ তেজ মরুদ বোম সব আছে কিন্তু কোন রাতে প্রকাশিত দেখছ কোনো রাতে প্রকাশিত দেখতে পাচ্ছ না বোঝা গেল কি বললাম ভগবান বলছেন যেমন পঞ্চভূত পঞ্চভূত যেমন সমস্ত বস্তুতে প্রবিষ্ট হয়ে থাকে পঞ্চভূত যেমন সমস্ত বস্তুতে প্রবিষ্ট হয়ে থাকে অ্যাট দা সেম টাইম পঞ্চভূত আলাদাভাবে আবার তার এক্সিস্টেন্স আছে বোঝা গেল কি বললাম পঞ্চভূতের আলাদা এক্সিস্টেন্সও আছে পঞ্চভূত তো রয়েছে সবভূত আলাদাও আছে আর তারপর আবার সমস্ত বস্তুতে প্রবিষ্টও হয়ে রয়েছে তাহলে এটা কিরাম ফেলাসি তাহলে ভগবানের ব্যাপারে যারা বলছেন যে ভগবানের এ ক্ষমতা নেই কি কেন নেই যদি জড়োজগতে বৈজ্ঞানিকরা স্বীকার করে থাকে স্টোন স্পর্শমণি বলে জিনিস আছে পাওয়া গেছে আমাদের সনাতন গোসাই পেয়েছে স্পর্শমণি যেমন জগতের লোহাকে স্পর্শ করে তার ইন্টার ইন্টার ইন্টারমলিকুলার স্ট্রাকচারকে পরিবর্তন করে গোল্ডের মলিকুল করে দেবে গোল্ড বানিয়ে দেবে এটা হয় কেন হয় না যদি ইউরেনিয়াম রাখো ইউরেনিয়ামটা যদি ডিগ্রেডেশন হয় তাহলে সেখান থেকে ভেঙে গিয়ে যখন ইউরেনিয়ামটা প্লুটেনিয়াম হয়ে যায় ইউরেনিয়াম প্লুটেন যায় আলফা বিটা গামা তিনটে রে খাড়ে এগুলো সব যারা পড়েছেন তারা জানেন হ্যাঁ জেলীয় কুড়ি মাদাম কুড়ি ইউ এবার এটা কি করে হয় একটা ফিল্ম দেখেছিলেন ফিল্মের উপর দাগ পড়ে গেছে এগুলো সব বিভিন্ন প্রমাণ আছে আমি এগুলো নিয়ে আলোচনা করতে বসি নাই আমার বক্তব্য হলো এই তাহলে প্রত্যেক বস্তুতে যেমন প্রবিষ্ট হয়ে রয়েছে পঞ্চভূত আবার আলাদাও তাদের সেপারেট এক্সিস্টেন্স আছে সেরকম ভগবান ভগবান রূপে ভগবানের শক্তি এই জগতে এই জগতে সমস্ত এই যে মায়া জগতে যা কিছু দেখছ তোমার শরীর থেকে আরম্ভ করে ব্রহ্মাণ্ডে যা কিছু মায়া জগতে সব কিছু প্রকাশ করেছেন মায়ার বিকার এগুলো সমস্ত ভগবানের বিকার নয় তা এখন মায়াবাদীরা বলছে এটা কি করে সম্ভব কেন সম্ভব না যে জড় দেখা যায় এরকম ধরনের হয় স্পর্শমণি চেঞ্জ করে লোহাকে সোনা করে দিতে পারে আর অভদ্র ব্যক্তিকে পশু ব্যক্তিকে গুরু স্পর্শ করে তৈরি তৈরি করে দিতে পারে মহাবৈষ্ণব হয় না হয় না রতনাগর দস্যু কেরাম ছিল রতনাগর কি বানিয়ে দিল বাল্মীকি মুনি তার কাছে ব্যক্তি মানুষ হয়ে গেছে বৈষ্ণব ভগবান কাছে চলে গেছে তারা সাধু হয়ে গেছে কিন্তু এরা চ্যালেঞ্জ করেছে আমরা নবনায় সব আমরা যা বুঝেছি সব ঠিক বুঝেছি তোমরা থাকো বুঝে সেই জন্য বলা হচ্ছে এখানে যেমন জড়জগতের এইরকম স্টোনের মধ্যে এরকম ক্ষমতা তাহলে ভগবানের ক্ষমতা থাকবে না কেন ভগবানের শক্তি এই জগতে পরিণতি হয়েছে হবে না কেন অবশ্যই হবে ভগবান অপ্রাকৃত শক্তি সম্পন্ন তা হতেই পারে এই রকম ভাবে ভগবান বলছেন এই কথাটাই হয়ে বলছেন ঠিক যেমন হয় পঞ্চভূত সর্বভূতে প্রবিষ্ট হয়েও আলাদা আলাদাভাবে তাদের অস্তিত্ব আছে ঠিক সেরকম আমিও সর্বভূতে হ্যাঁ ব্যাপ্তিমচ সর্বভূতে সু সর্বভূতে ব্যপ্ত হয়ে রয়েছি অনুপ্রমাণিত ভগবান রয়েছেন সেই জন্য ভগবানকে ইংরেজিতে বলে অমনি প্রেজেন্ট হয়েও ভগবান কিন্তু নিজের স্বস্বরূপে কিন্তু একটা জায়গায় আছেন সেটাই নামই হল ভগবানের অপ্রাকৃত ধাম ভগবান নিত্য ধামেতে নিজের স্বরূপ নিয়ে সেখানে রয়েছেন জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম যে আছেন সব শ্লোকে আলোচনা করেছিলাম এইভাবে বলা হচ্ছে সর্বভূতে আছেন তিনি এখন ভগবান তার পরেতে উপদেশ করছেন ব্রহ্মাকে এই অল্প কথার উপর যেগুলো বললাম এগুলো সব সারাত এর থেকে কল্পনা করে যেন সব আমার রহস্য বেরিয়ে আসবে এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসা শোনাত্মন যারা জিজ্ঞাসা করবেন তাদের যদি তত্ত্ব জিজ্ঞাসা না উদিত হয় তাদের জীবনবিথা জীবশ্বর তত্ত্ব জিজ্ঞাসা ব্রহ্মসংহীতায় বলছেন ব্রহ্মসংগীতায় বলছেন কি যে প্রথম যে শ্লোক আমি বলি হ্যাঁ সেই সব শ্লোকের আলোচনা হবে সেখানে বলছেন অথাত ব্রহ্মজিজ্ঞাসা কেউ বলতে পারে না না অথাত ব্রহ্মজিজ্ঞাসা এই ব্রহ্মজিজ্ঞাসা যতক্ষণ জীবের মধ্যে না আসবে সে জেনে রেখো এই জড় জগতের রস আস্বাদন করবে প্রাকৃতিক জগতে যেতে চাইবে না যাবে না বললেও যাবেন। সেই জন্য একটু ধাক্কা খাওয়া দরকার বিজয় পরিমাণে একটু বিপর্যয় কিছু হয়ে গেল তারপর এবার কাঁদ্যে বসবে কাঁদ্যে মসার পর এবার মনস্থির করবে কোথেকে এই বিপদ হলো যেমন সে ভাগব যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন দেখো এই যে তিরণ্ডি ব্রাহ্মণের কথা তিরন্ডি তিরন্ডি ভিক্ষুক তার কথা আমি আলোচনা করবো এগারো কন্দে আলোচনা করবো সমস্ত উদ্ধবকে বলছেন সেখানে দেব কী অদ্ভুত ব্যাপার তিরণ্ডী ভিক্ষক যখন সমস্ত এত কোটি কোটি টাকার মালিক সমস্ত রয়েছে কিন্তু যখন ভগবানের কৃপা হলো তখন কি হলো সব কেড়ে নিলেন ভগবান দস্যু পড়ে গেল চোর ডাকা সব লুটে নিয়ে গেল রাজা নিয়ে গেল পরিবারের লোকরা সব কেড়ে নিল সর্বশান্ত হয়ে গেল ষষ্ঠী বছর ষাট বছর পর্যন্ত সে অগাত পরিশ্রম করেছে কনস্ট্যান্ট সংসারকে সত্য মনে করেছে বলেই তো করেছে স্ত্রী সব এই যে ধন্দৌল আরোহণ করেছে ভগবানের কি ইচ্ছা জানি না সব চলে গেল সমস্ত গিয়ে এখন পরিবারের লোকরা তাকে লাথি মেরে তাড়িয়ে দিল এমনিতেই তাকে আগে পছন্দ করতে না কেন সে খরচা করতে চাইতো না খুব কিপন ছিল এখন যখন তাড়িয়ে দিল সে যখন কি করলো সে যখন রাস্তায় বেরিয়ে এবার মনে মনে চিন্তা করছে নুনম ভগবান সন্তুষ্ট বলছে নুনম নিশ্চিত মেয়ে ভগবান আজকে আমার ওপর সন্তুষ্ট হয়েছে। যদি তা না হতো আজকে আমার মধ্যে কেন এত কনসিয়াসনেস আমার সচেতন সচেতনতা জাগলো কেন এতদিন তো হয়নি এখন বুঝতে পারছি ভগবানই সব এখন আমার সব চলে গেছে বলে আফসোস করার কিছু নেই এখন বরঞ্চ আমি বেঁচে গেলাম যখন টাকা পয়সা ধন দৌলত থাকবে তখন সব শিগাল কুকুর সদৃশ্য সব আত্মীয় পরিজন এসে আমাকে খাবে চিবিয়ে খাবে না আত্ম সৈন্য অসচ্ছু ভাগবত বলা আছে ভাগবত তো এরম কথা হয়েছে এরা শুনলে কানে আঙুল দেবে সুখদেব গোস্বাই বলেছেন বলছে সব বলছেন এগুলো সব হিংস্র পশু সদৃশ্য আত্মীয় স্বজন তোমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব স্ত্রী পশু সব দৃশ্য শুনলে আসবে রেগে যাবে সব বলছে কি ঠিক বলেছে সব তোমার সঙ্গে স্বার্থের রিলেশন যেদিন তোমার জীবন যাবে অর্থ চলে যাবে স্ত্রী তোমাকে এক লাথি মারবে দেখো পরীক্ষা করে দেখো আমি বলতে চাইছি না ওপেনলি স্বামী মহারাজের জীবন নিরাম হয়েছিল ইস্কনের প্রতিষ্ঠাতা যাকে গুলো বিস্তৃত আলোচনা করব না এখানে বলা হয়েছিল তালে দেখো এই যে এতাদেব জিজ্ঞাসা যখন যতক্ষণ পর্যন্ত তোমার তত্ত্ব উদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার রাস্তা খুলবে না আর ভগবান বলছেন এই যে তত্ত্বটাকে তোমার কাছে বললাম গভীর রহস্যময় তত্ত্ব সেটাকে অন্য যৎসাৎ সর্বত্র সর এই তত্ত্বটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জগৎজুড়ে যারা বাস্তবিক তত্ত্বকে জানতে যায় তারা কি করবে অন্য এ ব্যতিরিকভাবে জ্ঞানটাকে লাভ করবে বোঝা গেল কী বললাম হ্যাঁ কখনো কখনো এ নেতি নেতি করবে ব্যক্তিরা আবার বৈষ্ণবরা বাস্তবিক তত্ত্ব লাভ করবে কোনটা কি এই জগতের চব্বিশটা তত্ত্ব আবার আঠাশ তত্ত্ব আছে এগুলো সব সৃষ্টির রহস্য সম্বন্ধে আবার তৃতীয় স্কন্ধে কিছু আলোচনা হবে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় হল পঞ্চমহাভূত হলো কত হল পনেরোটা হল তার সঙ্গে যোগ করো এবার তুমি পঞ্চতনমাত্র পঞ্চতন্মাত্র শব্দস্পর্শ রূপরস গন্ধ যেটা নিয়ে তুমি এনজয় করছো তাহলে এটা হলো কুড়িটা হলো তারপর তোমার মন বুদ্ধি চিত্ত অহংকার হলো তাহলে চব্বিশটা তত্ত্ব হলো আরও যদি যোগ করা যায় অনেক কিছু আছে এই জগতের যে সতরজ তম তিনটে গুণ এগুলো ছেড়েই দাও ভগবান আছে কাল আছে কর্ম আছে জীবের অদৃষ্ট যা জীবের অদৃশ্য সব কিছু জীবের অদৃষ্ট এগুলো সব নিয়ে একটা ব্যাপক ব্যাপার আটাশটা তত্ত্ব শুনলে পরে পাগল হয়ে যায় আর কি এইগুলোর মধ্যে তুমি এখন ডুবে রয়েছে তুমি কিছু জানতে পারছো না বোকার মতো কিছু জানতে পারছো কি মিস্ত্রি রহস্য বৈজ্ঞানিকরা অনু এইটা বার করতে পারছে না তারা বলছেন এ সৃষ্টি কী করে হলো মূর্খ বৈজ্ঞানিকগুলো বলছেন যে এই যে ওপরে যে গ্লাক্সি ওয়েথে ম্যাস এজিটেটেড হয় এখন তাদের কাছে প্রশ্ন হলো ম্যাজ যে এজিটেটেড হয় বললি ম্যাথসটা এলেই বা থেকে আর এজিটেটেড মানে কি হোয়াট ডিউ মিন বাই এজুটেটেড মানে কি এজিটেটেড মানে টু সাপ্লাই সাম এনার্জি এজুটেটেড হলো কি উত্তেজিত হলো কি করে হয় এনার্জি না পেলে হয় দ্য ওয়ার ফ্রম দ্যাট এনার্জি কামিং কোথা থেকে এনার্জিটা এবার উত্তর দাও মূর্খগুলো উত্তর দিতে পারছে না খালি বলছে এজিটেটেড হচ্ছে এজিটেটেড হয়ে জগৎ হয়েছে আর কথাটা ঠিকই বলেছে একটু অনুমান করেছে কিন্তু হচ্ছে তো সংকর্ষণের কীভাবে সে জানতে পারছে না নীলস বোর বৈজ্ঞানিক ছিলেন তিনি আবার একাধারে ছিলেন একদম বিরাট ফুটবলার ছিলেন যে যত বিশ্বকাপ ফুটবল হয় খেলতেন এক নম্বর খেলোয়াড় তিনি কলকাতা ইউনিভার্সিটিতে এসেছিলেন তখন সত্যেন বোস এখানকার এখানে ছিলেন এনার্জি যে আবিষ্কারটা সেটা এই যে লাইটের লাইটের ওপর লাইটের যে স্পেক্ট্রা ছোটবেলা তোমরা করেছ স্কুলে থাকতে বিভিন্ন মেটালকে হিট করলে পরে ভিন্ন ভিন্ন রং রঙের আলো বেরোয় বোঝা গেল সোডিয়ামকে হিট করলে একরকম আলো বেরোবে ম্যাগনেশিয়ামকে হিট করলে একরকম আলো বেরোবে এগুলো কী করে হয় এসব অনেক রহস্য আছে এগুলো সব আলোচনা আমি করছি না এনার্জি বাইরে থেকে দিলে তবেই সম্ভব তাহলে এখানে বলছেন অন্যয় ব্যথি রেখাভ্যাম যথাৎ সর্বত্র সর্বদিকেই কিন্তু আমার তত্ত্ব কিন্তু ছড়ানো রয়েছে ২৪ তত্ত্ব আঠাশ তত্ত্ব বললাম হ্যাঁ এবার এগুলোকে অনভিক্ষিক ক্রিয়ায়া ইয়া এ বিচার করতে করতে গুরু বৈষ্ণবের কী সব তত্ত্ব তোমার মধ্যে স্ফূর্তিপ্রাপ্ত হবে গুরু বৈষ্ণবের পূর্ণ কীভাবে সেদিন চোখ খুলে যাবে চোখ পরিষ্কার হয়ে যাবে তখন আর না ওখানে একটা কি সুন্দর মেয়ে ছেলে বাবা একটু দেখি ইচ্ছা হবে না ঘিনা হবে ঘিনা হবে তখন আর ইচ্ছা করবেন এখন ইচ্ছা করবেন বলছেন যে সব কথা বলেছেন এগুলো সব কালকে আমি শুরু করার সময় কিঞ্চিত এবং তত্ত্বের অনুসন্ধান করে এই তত্ত্বতে সুপ্রতিষ্ঠিত হতে হবে এ বলছেন এ তৎ মতম সমাধিষ্ট যেসব উপদেশগুলো আমি তোমাকে করলাম সেই উপদেশগুলোর যেরাম যেরাম আচরণ করা উচিত যা যা আমি উপদেশ করলাম সেই রকমভাবে তুমি পরমেন সমাধি না পরম সমাধি স্লাইট ডেসপ্যারিটি ক্যান নট বি টলারেটেড একটুও যদি তুমি স্বতন্ত্র হও সেটা হবে না পুরো সব মানে যা গুরুদেবের ইচ্ছা সেইটাই তোমার ইচ্ছা যখন এই অবস্থা হয় তখন শিষ্যের অপমান করলে গুরুদেবের অপমান হয়ে যাবে যখন এই অবস্থা হবে কোন সিদ্ধান্তের কথা এটা যখন গুরুদেবের সঙ্গে শিষ্য মিলে গেছে এমন অবস্থা হয়েছে যে তার আর আলাদা কোনো সেই অস্তিত্ব চিন্তা করে না পুড়তে বসতে কী করে গুরুদেবের সেবা করবো কেমনভাবে করব তন্ময় রকম অবস্থায় তুমি যদি সেই শিষ্যকে অপমান করো সেই অপমানটা চলে যাবে তার গুরুদেবের তার গুরুদেবের চরণ অপমান হয়ে যাবে শিষ্যকে অপমান করলে তো তুমি মনে হয়েছে যে একে করলো আর এটা কী টাকা পয়সা নেই কিছু নেই কিন্তু এ কে একটা হচ্ছে কথা যেমন মিনকতন রামদাসকে ও নিত্যানন্দ কথা বলাতে কিরকম ধরনের অপমানিত হলেন বাঁশিটাকে ভেঙে চলে গেলেন দুঃখের সঙ্গে সেই কালে আমার ভাতার হইল সর্বনাস। সেই কালে আমার ভাতার সর্বনাশ হলো কে বলছেন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চৌধান প্রশ্ন হলো এই যে যেরাম বললাম তোমাকে ঠিক ইন ঠোঠো সেইটি তুমি পালন করো তাহলে করলে পরে কি করবে আরে কি করবে এর মধ্যে আমি কর্তা ইত্যাদি গর্ব তোমার উপস্থিত হবে না আর সৃষ্টির তোমার ক্ষমতা চলে আসবে তপ তো বলেছেন করতে এই সমস্ত কথা বলা হয়েছে দশম অধ্যায়ে এবার শুরু হল এখানে মূল বিষয়বস্তু কি অল্পের ওপর বুঝে নিতে হবে সেটা কি না দশম অধ্যায়ে বলছেন যে কোন কোন বিষয় নিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবতী মহাপ্রাণ উদিত হয়েছেন তাতে কি কি বিষয়ের আলোচনা বিশেষভাবে মোটামুটি আছে কি কি বিষয়বস্তু এই যে দশম অধ্যায়ে বাদ্রায়ণীর বলছেন কি বলছেন অত্র স্বর্গ বিসর্গ স্থান পোষন মত কথা সথা নিরক্তির আশ্রয় বলছেন কি অত্র স্বর্গ বিসর্গস মহাৎমন শ্রুত চঞ্জসা এই যে শ্রীম ভাগজী মহাপুরাণ এই সমস্ত রহস্য যা কিছু কি কি নিয়ে হয়েছে বলছেন অত্র এই মানে এই ভাগব যে কি কি আছে বলছে দশটা বিষয় আলোচনা করা হচ্ছে তার মধ্যে নটা হল মানে প্রমেয় বিষয়বস্তু নটা প্রমাণ করবে হচ্ছে কৃষ্ণকে কৃষ্ণ প্রমেয় আর এটা প্রমাণ করার জন্য আগে যেগুলো লাগে সেগুলো সব হচ্ছে নটা বোঝা গেল কি বললাম তাহলে এখানে বলছেন স্বর্গ কি কি রয়েছে অত্রই ভাগবতের স্বর্গ থাকবে বিসর্গ থাকবে স্থান থাকবে পোষণ থাকবেন উতয়ত মুতয় মনন্তর থাকবে কথা থাকবে নিরোধ মুক্তির আশ্রয় সেখানে স্বর্গ কাকে বলে স্বর্গ হচ্ছে প্রথমে যেটা ব্যাখ্যা করা হয়েছিল যে স্বর্গ হচ্ছে তোমার এই যে তোমার সমস্ত কিছু বিশাল সৃষ্টিটা হলো প্রথমে বিশাল সৃষ্টির কথা যে আলোচনা করছিলাম ওটা হচ্ছে স্বর্গ বিশাল সৃষ্টির সমস্ত কথা যেটা আলোচনা করা হয়েছিল প্রথমে তন্মাত্র আদি প্রথমে যে সমস্ত যে সৃষ্টির সমস্ত রহস্যগুলো সেটাকে হচ্ছে স্বর্গ ব্রহ্মা যেটা করলেন স্বর্গর পরে বিশর্গ না স্বর্গ হচ্ছে ভগবান যেটাকে প্রথমে প্রেরণা দিয়ে যে সমস্ত সৃষ্টির সমস্ত বিষয়গুলো করলেন সমস্ত প্রথমে যেগুলো আলোচনা করা হয়েছিল সেইগুলোকে বলা হচ্ছে স্বর্গ বিসর্গ হচ্ছে ব্রহ্মা যে সমস্ত এই প্রপঞ্চের মধ্যে যে সৃষ্টিগুলো আরম্ভ করলেন সেটা হচ্ছে বিসর্গ তারপরে তাদের থাকা স্থান আদি চাই এই সব স্থান আচ্ছা তারপর বলছেন বিসর্গোচ্ছ স্থান পোষণ মুত স্থিতি বলছেন ভগবানের সৃষ্ট জীব লোকের তত্তৎ মর্যাদা রক্ষার দ্বারা উৎকর্ষ লাভ করা যে তাদের যে স্ট্যান্ড পয়েন্ট যে পরিস্থিতিগুলো লাভ করে সেটা স্থিতি তাদের হ্যাঁ এইরূপ উৎকর্ষে অবস্থিত আপন আপন আপন ভক্ত ভগবানের যে অনুগ্রহ তাকে বলে পোষণ পোষণ যদি না করেন ভগবান শুধু খাওয়া দিয়ে পোষণ নয় এরা চৈতন্য চৈত্য মেয়েদের বলা আছে ভক্তি দ্বারা ভগবান পোষণ করেন ভক্তি দ্বারা পোষণ নয় ভক্তি দ্বারা পোষণ করেন তো বলা আছে এগুলো কেউ শোনেনি নাকি ভক্তি দ্বারা পোষণ করেন এই পোষণটার জড় জগতের খাওয়া দাওয়া দিয়ে পোষণ সবই দিয়ে দিয়েছে আলো দিয়েছে জল দিয়েছে খাও দাও কাঁশি বাজাও দিয়ে দিয়েছে সব তাই এই পোষণের কথা তুমি মানে করলে এই পোষণ তুমি ভাব আর বাস্তবিক পোষণ ভাগবতের অর্থ হলো বললাম আর কর্মশ্রমের কর্ম করার যে ইচ্ছা তোমার এটা উতি কর্মশ্রমের বাসনাকে উতি বলে ভগবানের অনুগ্রহীত মন্নন্তর আদি যে পরিবর্তন হয় যে ধর্ম তার নাম হচ্ছে মন্নন্তর মনু অন্তর ইতিমান্তর মনু অন্তর হয়ে যাচ্ছে তাতে বিভিন্ন বিভিন্ন সময়ে ভগবান বিভিন্ন রূপ ধারণ করেছে ধর্মকে সংস্থাপন করছেন তাই তো নিজে আবার ইন্দ্রর সঙ্গে সহযোগিতা করছেন কখনো বামন রূপে কখনো অজিত রূপে বিভিন্ন রূপে আসছেন এসে ইন্দ্রের সঙ্গে আবার যে যে ইন্দ্র হয় এই এখন যে ইন্দ্র রয়েছেন সে ইন্দ্র থাকবেন না পরের মন্নন্তরে চলে যাবেন এবার এই যে যাকে তুমি বলি মহারাজ বললে তার সিলেকশন হয়ে গেছে আগে থেকে তিনি আবার ইন্দ্র হবেন এই ইন্দ্র চলে যাবে হেঁটে হেঁটে যাবে বুঝে গেল কি বললাম তাহলে এইরকম ভাবে মন্নন্তর হল তারপর ঈশানুকথা তো বুঝতেই পারছো ভগবানের বিক্রম তার লীলা ইত্যাদি সমস্ত ক্রিয়া ক্রিয়াকর্ম এটা কথা। আর মুক্তি সেই কথাটার জগতের যারা আছেন তারা যোগী জ্ঞানী ভিন্ন ভিন্ন রূপে মুক্তির অর্থ করেন আর গৌড়ীয়গণ অর্থ করেন কিরকম গৌড়ীয় ভাষাতে কি বলা আছে মুক্তির হিত্যা অন্য অন্য ইতি ব্যবস্থিতি মুক্তির হিত্যা অন্যথা রূপম স্বরূপেন ব্যবস্থিতি ইতিমুক্তি মুক্তিগতার মানে হলো তোমার যে এখন ভূতের নাচন নাচ স্ত্রী ভেবে পুরুষ ভেবে তোমার যখন স্বরূপের উদ্বোধন হবে সেদিন তুমি জানতে পারবে আমি শুদ্ধ আত্মা আমি কেউ না আমি না স্ত্রী হ্যাঁ সেটা চৈতন্য মা পৌর অর্চনের আগে বলেছেন সেখানে বলে দি যে ভূত শুদ্ধিতে বলেছেন তো আমি রাজা নয় প্রজা নয় স্ত্রী নয় কিছু নয় সব বলেছেন এগুলো সমস্ত হ্যাঁ আমি কৃষ্ণ চরণ কমলের দাসানু দাস এই যে দাস যে ভাবটার যে উন্মেষ হয় এটাকেই বলে হচ্ছে বাস্তবিক মুক্তি সেবা ছাড়া তুমি শাস্ত্র আমাদের গৌরীয়গণের যে বিশুদ্ধ বিচার এতে গ্রহণ করা হয়নি সেখানে বলা হয়েছে মুক্তির হিত্যা অন্যথা রূপম অন্য যে যে ভূতের মতো আকার আকৃতি ধারণ করে রয়েছে ভিন্ন ভিন্ন জন্মে এইগুলো সব নিরাকৃতি হবে সব অপসারিত হবে হয়ে তোমার বিশুদ্ধ স্বরূপের উদ্বোধন হবে সেই সময়তেই স্বরূপের তোমার যে কর্তব্য হবে সেই কর্তব্যটা করাটাকেই মুক্তি বলা হয় বক্তিটাই হলো মুক্তি এরা ব্রহ্মা যখন আমি দশস্কন্ধে আলোচনা হবে তখন সেখানে মনে করে দিতে হবে না আমি নিজেই করব আলোচনা ব্রহ্মা কীরকম বলেছেন মুক্তি মুক্তি আলোচনা প্রসঙ্গে ব্রহ্মা কি বলছেন আবার সেইটাকে আবার সার্বভৌম ভট্টাচার্য পুরুষোধামেতে নীলা কেন ভক্তি বলছো কেন বলছি প্রভু আর মুক্তি পড়তে পারি না কেন মুক্তি পড়তে পারো না কেন মুক্তি যা মুক্তি যার পদে অবস্থিত সে মুখ তাকে ভগবান তো সেটা ভগবান চৈতন্য মহাপ্রু ব্যাখ্যা করে বসেছে মুক্তি যার পদে ইতিমুক্তি পদ এরকম ব্যাখ্যা করলে তো তোমার কষ্ট হওয়া উচিত না সার্বমে বলছেন কথাটা ঠিকই বলেছ কিন্তু আশ্লিষ্ট দোষে আমি এই শব্দটা অর্থ নিতে পারছি না আশ্লিষ্ট দোষ বোঝ বেকার এই সব গভীর ভাষা আশ্লিষ্ট দোষ মানে ওই শব্দটা তুমি সুন্দর অর্থ করলে ঠিকই কিন্তু ওই শব্দটার শুনলে পরে অন্য অন্য মানেও হতে পারে ওই মানে কোনো আমার মাথায় গজ করে উঠে পড়বে আমি এই জন্যই মানে ওইটা আমি চাই না ওই ওই মানে আমার মাথায় ভেসে উঠবে মুক্তি মানে কি আমার দরকার নেই আমি বলতে পারছি মাপু হাসলেন কতটা তার ভক্তির উপর বিশ্বাস হয়েছে সেই সার্বভৌম যে ভগবানকে মানতেন না ভগবানের স্বরূপকে কিছু না তার আজকে এই অবস্থা সে ভক্তদের সঙ্গে নাচোগাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন আনন্দে নাচছেন তারা কি করতে পারে দেখো চৈতন্য মহাপুর যদি ভক্তের মাধ্যমে পাও এই তুমি এখানে নৃত্য করতে আরম্ভ করে আনন্দে প্রেমে হ্যাঁ হাসাতি রোদতি রৌতি লোকবাহ্য নিতি লোকবাহ্য এইভাবে অবস্থাটা হয় তাহলে মুক্তির হিত্যে অন্যথা রূপম স্বরূপেণ অবস্থিতি আর এই নবানমিহ লক্ষণম এই নটা লক্ষণ যে বলা হলো এই দশম পদার্থ যে আশ্রয় আশ্রিত পদার্থ হলো নটা আর আশ্রয় হলো কৃষ্ণ যাকে কেন্দ্র করে সমস্ত জগৎ বিরাজমান এমন তার যত পুরুষ অবতার রয়েছে লীলা মনন্তর অবতার আবেশ অবতার সমস্ত কিছু সবকিছুর ব্যাকগ্রাউন্ড একা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বারণ কারণ সমস্ত কারণের কারণ হল সেই গোবিন্দ তাহলে তোমার বোঝা গেল স্বর্গ বিসর্গ সমস্ত কিছু আর নিরোধ আর নিরোধ হচ্ছে কি ভগবান যখন শয়ন করেন তমবরুদ্ধ সমস্ত ভগ আমি যে আলোচনা করেছ জয় জয় যিত দোষ গে ভিত গুনা তমসিযাত্মবুদ্ধ ভগবানকে ভগবান যখন এই যে তোমরা চতুর্মাস পালন করছো কি আমি তো জানি না চতুর্মাস চাতুর্মাস বৎস যারা পালন করছেন তাদের জন্য এই কথা চাতুর্মাস সময় যখন শয়ন একাদশী হয় তাতে ভগবান শয়ন করেন যোগ নিদ্রাকে অবলম্বন করে এবার তার পরেতে উত্থান একাদশীতে ভগবান উঠেন এই সময়ের মধ্যে সবাই স্তুতি করছে বেদ উপনিষদ ঋষি মুি সব স্বরূপ ধারণ করে ভগবান আপনি সমস্ত শক্তিকে আপনি নিজের মধ্যে অবরুদ্ধ করে নিয়ে আপনি সমস্ত এর মধ্যে সমস্ত অবরুদ্ধ করে নিয়ে সমস্ত ভগ শক্তিকে অবরুদ্ধ করে নিয়ে নিশ্চেষ্টভাবে রয়েছেন এখন কথা প্রসঙ্গে বলা ভালো যে এই যে ধ্বংসের বিভিন্ন রকম প্রকরণ আছে নৈমিত্তিক প্রলয় নিত্য প্রলয় প্রাকৃতিক প্রলয় বিভিন্ন রকম এখানে সব এক একটা করে কথা যদি না বোঝে তা প্রলয় মানেই কিন্তু প্রলয় মানেই কিন্তু এই কথা বোঝা নাই প্রলয় হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মার্লোক ফোক লোক তার নিচে যে তপ তপস লোক আদি যা কিছু আছে এই ওপরের ঊর্ধ্বের যে তিন চারটে লোক তিনটে লোক এটা কিন্তু অত্যন্ত উচ্চ লোক এটা সব প্রলয়তে হয় না যেটা যেটা স্বাভাবিক প্রলয় যেগুলো হয় সেগুলোতে যে ত্রিভুবন প্রলয় হয় এগুলো ওরা কিন্তু মরে না ওরা কিন্তু থাকে। তারপর আস্তে আস্তে ঊর্ধ্বার সঙ্গে এক সঙ্গে মুক্ত হয় তারা এসব অনেক মুক্তির প্রকরণ আছে কে শোনে বিশাল গম্ভীর রহস্য এসব কথা তাহলে এইগুলো দ্বারা ভগবান কিছু আশ্রয় কিন্তু এক দশমস এখানে বলছি দশমস্ব বিশুদ্ধার্থম নবানমিহ লক্ষণ এই দশমস্ব বিশুদ্ধার্থম বিশুদ্ধ এই অদ্জ্ঞান তত্ত্বটাকে এটাকে এটাকে যে এটা যে বিশুদ্ধ তত্ত্ব এটাকে সব প্রমাণ করার জন্য বাকি নটা সব লক্ষণগুলো রয়েছে আর প্রমেয় বস্তু একমাত্র এইটা বোঝা মানে যাকে প্রমাণ করতে হবে যিনি না হলে যিনি না থাকলে সব কিছু অর্থহীন হয়ে যাবে বোঝা গেল এইভাবে ব্যাখ্যা করা হলো ব্যাখ্যা করে সমস্ত বাদরায়ণী সব বলছেন কিভাবে সব হয়েছে সমস্ত কিছুর ব্যাখ্যা হলো হয়ে এবার আমরা জরায়ুজ অন্ডয সেদয উদ্ভিদোজ এই চতুর্ভীজ এবং জলয ভূতয খেচর এই সকল ভগবান থেকে পৃথক পৃথকভাবে কীরকম ভূত ভূত স্বর্গ এই যে স্বর্গ বিসর্গ যেটাকে বলে হ্যাঁ স্বর্গ বিসর্গ যেটা বিসর্গতে অনেক বিস্তৃত ব্যাপার যে কিভাবে সব প্রাণীগুলো উৎপত্তি হল সেদজ প্রাণী হ্যাঁ কেউ ঘাম থেকে পানি উৎপন্ন উখুন ফুকুন এগুলো কিতে থেকে হয় এগুলো থেকে হয় হ্যাঁ তারপর কাঠের যে ঘাম হয় এ থেকে ক্যাঁকড়া বিচি আদি উৎপন্ন হয় ক্যাঁকড়া বিচে দুরকমভাবে এক হচ্ছে বাবা মা থেকে উৎপন্ন হবে আবার ওই ঘাম থেকে উৎপন্ন হয় কাঠের ভুষি রেখে দেবো ওগুলোতে ক্যাঁকড়া বিছি হয়ে যাবে তাহলে আশ্চর্য ভগবানের এই সৃষ্টি এইভাবে দেখা যায় भिन्न प्राणी जरायुज अंडज जरा डीम पड़े तर जन्म से दामस्त जलज भूचर खेचर समस्त प्राणीगर अद्भुत समस्त मिस्ट्री एगल सब उत्पत्ति आश्चर्य एन तृत्य स्कंध शुरू कर आगे एक प्रश्न उत्तर देवार दायित्व पड़े से छे। प्रहलाद महाराज कार भजन कर বাস্তবিক পাকে নৃসিংহদেবের ভজন করেছেন কি কার ভজন করেছেন এখন আমাদের প্রশ্ন হল আপনাদের কাছে আপনারা সে কার ভজন করেছে রামচন্দ্রের ভজন করেছে না গৌরাঙ্গু ভজন করেছে রামচন্দ্রের আমি যদি না গৌরের দুটোই ঠিক আর তাহলে গৌরকে রেখে রামচন্দ্র হলো গৌরের থেকে এসছে এটা ভেবে পরিপূর্ণরূপে তবেই তিনি মুরারীগুপ্ত কে থালে ভগবানের পার্শ্বদণের মধ্যে করা হতো না বোঝা গেল আমি কি বললাম এবার নৃসিংহানন্দ ব্রহ্মচারী সে কার কার ভজন করেছে সে নিসিংহদেবের ভজন করেছে না গৌরের বলে এবার হ্যাঁ নৃসিংহরূপ গৌরের এবার আমার প্রশ্ন হলো যদি নৃসিংহদেবেরই ভজন করতেন প্রথম থেকে তালে যখন নৃসিহদেব আবির্ভাব হননি আমি সাধন সিদ্ধ আর নিত্যসিদ্ধ দুটো কিন্তু প্রকরণ পার্থক্য আছে কথাগুলো বুঝতে হবে কখনো কখনো প্রহ্লাদ মহারাজ উপদেশ দেওয়া প্রসঙ্গে যখন তুমি কোন ইষ্ট বস্তুর আরাধনা করছো তোমাকে যদি কেউ পরামর্শকারী কি করা যায় তখন ঘুরে ফিরে কি করবো গৌরের কথা বলবো না আমি আমাকে যদি কেউ জগতের লোক আসে আমার কাছে আমি কি বলবো গৌরের করুণা বলব গৌরের কথা আমার তো ঈশ্বর এবার প্রহ্লাদ মহারাজ ঘুরে ফিরে কার কথা বলছেন যখনই তার পিতা জিজ্ঞাসা করলো আর তার গুরুত্ব তুমি এটা পেলে তখন সে কি বলেছিলে কি বলেছিলে উত্তরটা আমি বলেছিলাম মতির কৃষ্ণে পরতো শতবা মিথো বিপদে তো নাম। অদান্ত গভীর বিশতাম তমেশ্রম পুনঃ পুন চর্বিত এখানে বলছেন মতির ন কৃষ্ণে পরত শত আবার যখন শিষ্য যখন তার বন্ধুগণকে সঙ্গে পরামর্শ দিয়েছে কখনো কখনো নারায়ণ বলেছেন নারায়ণ বলেননি আমার প্রশ্ন হলো আবার যখন পিতা যখন বলছেন তুমি কি ভালো মনে করো লাস্টে যখন বলছেন তখন কি বলছেন হ্যাঁ তখন কি বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম তারপর বিষ্ণু বললো কেন একটু আগে নারায়ণ বলল তার আগে কৃষ্ণ বলেছে আরে মহারাজ বলুক না কিন্তু শেষ উত্তম সবচেয়ে যে শেষ কথা কৃষ্ণ বলে দিয়েছে এটাই তো ফাইনাল মানে যখনই তার মুখ দিয়ে কৃষ্ণ কথাটা বেরিয়েছে তখন আমি ধরেই নেবো সে কৃষ্ণ কৃষ্ণের স্বরূপটা জানতো আমি বলছি না সে বংশীবাবন করা কৃষ্ণের ভজন করতে চলে গেছে বৃন্দাবনে আমি এইসব নিয়ে তর্ক বিতর্ক করছি কিন্তু কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে তার জ্ঞান ছিল তা যদি না হলো শুধু যদি নারায়ণ আর বিষ্ণু সেগুলো করতেন তাহলে কৃষ্ণ শব্দটা বললেন কেন কৃষ্ণ শব্দ যখন বললেন তাহলে কৃষ্ণের স্বরূপ তার জানা ছিল এবং সে কৃষ্ণ থেকেই যে নারায়ণ বিষ্ণু এগুলো সে জানতেন তাইতো আর বিষ্ণু কথাটা হঠাৎ বললেন কেন শবনাম কৃষ্ণনাম হ্যাঁ আর বিষ্ণু স্বরনাম বললেন যে পাদ সেবনাম হ্যাঁ এই যে সব বলেছেন এর মধ্যে একটা বিশেষ বিষয় হল বিষ্ণু কথাটা ব্যবহার এইজন্য প্রলাদ প্রহ্লাদ মহারাজখানে করলেন যে বিষ ধাতু বিষতি মানে যে এই প্রত্যেক সর্বভূতে প্রবিষ্ট হয়ে রয়েছেন বলে এই কৃষ্ণকে যদি বিষ্ণু বলা হয় কোনো সময় আপত্তি নেই যখন ধর তুমি তুলসীর যখন দণ্ডবোধ করো বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তি নম নম আমাকে বৃন্দাবন হয় বলো মহারাজ এরা বিষ্ণু বিষ্ণু বলে কেন মানে কৃষ্ণ ঢুকিয়ে দিনের মধ্যে হ্যাঁ কেন এত এটা তো কৃষ্ণকেই আপনি যদি অন্য ভাবেন ভয় যান আপনি কৃষ্ণ বলুন আপত্তিকে আছে কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য ভক্তি বল কিন্তু কথাটা একই তাহলে গেল প্রহ্লাদ মহারাজের ধারণা ছিল কৃষ্ণ সম্বন্ধে যদি কৃষ্ণ সম্বন্ধে ধারণা না থাকতো তাহলে তাহলে কৃষ্ণ নামটা বলতেন না আর নি সাধন তার কাছে নৃসিংহদেবের রূপটা নতুন এমনকি কি আমাদের যে শ্রীদ সাইপাদ তার কাছেও নৃসিংহদেব প্রকট হয়ে গেছিলেন প্রকট হয়ে কীপা করেছিলেন এই যে ব্যাপারটা তাহলে এইখানে তর্ক বিতর্কের কোনো কথা নেই নৃসিংহানন্দ ব্রহ্মচারী গৌরেরই ভজন করেন আর যদি অনেক ফাইন অর্থে বলি উচ্চ অর্থে তাহলে যদি তা না হতো কি কেন গৌরের গণের মধ্যে তারকে গণনা করা হয়েছে নৃসিংহদেবের গণনা হলে তাহলে সে বই কুণ্ঠে চলে যাবে তাহলে এক কথা হচ্ছে নৃসিংহরূপী গৌরের ভজন করছেন তাহলে এক কথা হলো তাহলে তা স্থিতি কি দেহ ছাড়ার পরে কি তুমি বলতে চাও নৃসিংহদেবের ধামে চলে গেছে কি বলতে চাও এত গৌরের ভজন করে লাস্টে কিসে নৃসিংহদেবের ধামে চলে গেল গৌরের অপটা কিন্তু আনন্দরা আস্বাদন করতে পারলো না বলে এটি আশ্চর্য ব্যাপার সে নৃসিংহদেবের ভজন করেছেন নৃসিংহদেবের প্রতি তার বিশেষ এই কিন্তু গৌরকে বাদ দিয়ে নয় গৌরকে রেখে অনুপমতাই করেছিলেন শেষের দিকে রামচন্দ্রের ভজন ছাড়তে পারে না কৃষ্ণকে সামনে রেখে এগুলো সব গোপন রহস্য মধ্যে কোনো তর্কের কিছু নেই যাই হোক যে যেটা ভাবে ভাবুক তৃতীয় স্কন্ধ শুরুতে প্রথমেতেই প্রথমেতে তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায় বলছেন যে বন্ধু বান্ধবকে ত্যাগ করে বিদুর জি মহারাজ কিরকমভাবে হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন তাকে অকথ্য অপমান করেছিল কে কে করেছিল এ দুর্যোধন অন্ধধিত রাষ্ট্র তাকে উপযুক্ত জেনে তাকে মন্ত্রী মন্ত্রণা দেওয়ার জন্য রেখেছিলেন প্রতি সময় কোনো কোনো ঘটনা ঘটলে সবসময় তার সঙ্গে পরামর্শ করতেন কিন্তু এই তার যে অপ্রাকৃত সিদ্ধান্তগুলো তা যে উপদেশগুলো অন্ধ দ্বিত রাষ্ট্র মানত না পরামর্শ করতো কিন্তু পরামর্শ করে কিন্তু মানত না কেন স্নেহ অন্ধ ছিল তাকে কিন্তু বিদুর বলে দিতেন রাজন আপনার কিন্তু এটা করা উচিত বললো তাই তো ঠিকই তো এটা করা উচিত দুর্যোধন এসে পড়ার সঙ্গে মন গলে গেল দুর্যোধনের কথা মেনে নিল দুঃশাসনের কথা মেনে নিলো এইভাবে সে ভ্রান্ত পথে অন্ধ অর্থাৎ সে চোখে শুধু অন্ধ ছিল না হৃদয়তে অন্ধ ছিল এই অবস্থায় তাকে রেকটিফিকেশনের জন্য বিদুর আর কিছু রাস্তা ছিল না শেষে এলেন আমি যে বর্ণনা করেছিল। বিদ্যুৎ তীর্থযাত্রায় চলে গেলেন পরেতেই যখন উদ্ধবজির সঙ্গে দেখা হলো সব জানতে পারলেন সব যুদ্ধ মিসমার্ট হয়ে গেছে যুদ্ধ শান্ত এবার তখন এলেন তখন এবার এলেন কি জন্য একটা সাধু বিভিন্ন কারণে পর্যাপ্ত বিচরণ করেন সেখানে বলছেন এই অন্ধধিত রাষ্ট্রকে উদ্ধার করা তার মধ্যে একটা উদ্দেশ্য অনেকগুলো উদ্দেশ্য ছিল তার মধ্যে একটা উদ্দেশ্য হলো এটা অর্থাৎ অন্ধ থেকে বাঁচানো বড় ভাই আর তারপরে এই যে সব যে আমার স্নেহের পাত্রগুলো রয়েছে পঞ্চ পাণ্ডব এদের করুণা করা সেখানে যারা যুদ্ধের পরে কাঁচে যারা বিদ্যুৎজী মহারাজ মহাভাগবত বৈষ্ণব দর্শনে তাদের শোক চলে যাবে বিভিন্ন কারণেই বিদ্যুৎজি মহারাজ গেছেন তাই তো এখন প্রশ্ন হলো তাকে এমনভাবে অপমান করেছেন যেগুলো বলার কথা নয় আর এই অপমান করার পরে ফলেতে বিদুর জি মহারাজ কেউ সাধারণ ব্যক্তি ছিলেন না মহাভাগবত বৈষ্ণব তাকে অপমান করাতে যা যে অপমান করলো কুরু বংশের সমস্ত মঙ্গল মুছে গেল এক গুরু বৈষ্ণবকে একটু অপমান করে দেখো ফলটা কি হয় সমস্ত মঙ্গল মুছে যাবে আয়ু শ্রী ধর্ম, লোকানা আশীষ এব শ্রেয়াংশ সর্বাণী মহাদ অতিক্রমাহ যদি যদি তুমি নির্বোধ হও তাহলে গুরু বৈষ্ণবকে অপমান করবে কি কি হবে তাহলে বলছেন আয়ু চলে যাবে আয়ু কমে যাবে দেখতে বিকট হয়ে যাবে দেখবে বৈষ্ণব অপরাধ যারা করে তাদের বিচ্ছিন্ন দেখতে হয় বিকট তোমাদের কাছে ওরা হ্যান্ডসাম্প লাগতে পারে আমরা বুঝতে পারি আমাদের চোখ বলে কুৎসিত তার এই যে চলে যাবে আয়ু শ্রীয় যশ যে জন্ম জন্মতে যে যশ লাভ করেছে যশ তো যশ তারা বাঁচতে পারো যশ লাভ করেছে সেই যশ চলে যাবে আয়ু শ্রীয় যশো ধর্ম ধর্মও চলে যাবে যেটাকে ধারণ করেছে সেটাও আর থাকবে না বেসলেষ হয়ে যাবে আয়ুষ্রীয় যশো ধর্ম লোকানা শিষ এব এবছ জ্যেষ্ঠ ব্যক্তিগণ যত তোমাকে আশীর্বাদ করেছিল হ্যাঁ কি বলো কি আয়ুষ্মান ভাব पुत्रवान भव इत्यादि सब ग सब चले गई सब आशीष आशीर्वाद डिपोजिटार बैंके सब चले गलोधर्म लोकानाशीष एवच हंथि श्रेयां सेवाणी जो मंगल आब वाइफ सब मुछे जाए सब मुछे जाए को देखो एक बार बैष्णव से बोलता अवमान करार फले सब चले गल কুরুবংশে সব অমঙ্গলের ঘন ঘটা নেমে এলো এবার নেমে আসার পরেতে বড় আশ্চর্য কথা বিদুরের বিদুরের সঙ্গে বিদুরের সঙ্গে উদ্ধবজি দেখা হলো উদ্ধবজি দেখার সঙ্গে তো প্রথমে তো কান্নাকাটি আরম্ভ করে দিলেন উদ্ধবজি কথা বলতে পাচ্ছেন না ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছেন তারপরে আলিঙ্গন করে যখন কৃষ্ণের কথা জিজ্ঞাসা করেছেন তখন আরো কোন কথা বলতে পারছে শ্বাসরোধ হয়ে আসছে কোনো মতে নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে উত্তর দিচ্ছেন আস্তে আস্তে আর কৃষ্ণের কথা স্মরণার সঙ্গে সঙ্গে ভক্তি তীব্র পরিমাণে হৃদয়কে আপ্লুত করছে বন্যা এসে গেছে এমনিতেও ভক্তি রয়েছে হ্যাঁ ইনানডেটেড জল যেমন ভাসিয়ে দেয় আর তার ওপর আবার কৃষ্ণের কথা তুলেছে কৃষ্ণর কথা যেই তুলেছে সঙ্গে সঙ্গে এবার কৃষ্ণ কথা আসার সঙ্গে ভেতরে মোচড় দিয়ে উঠেছে সমস্ত পুরনো দিনের কথা সব মনে পড়ে যাচ্ছে সব কৃষ্ণ কী কী করেছেন তখন সে চিন্তা করতে করতে তো ভগব লোকে যখনই ভগবানের চিন্তা করবে কোথায় থাকবে আমি হরিকতা বলতে আরম্ভ করলেই যদি গুরু পদ্ম বৈষ্ণবগণ এই জিউ ভাই হরিকতা স্ফূর্তি প্রাপ্ত করেন তাহলে কি আমার মাথাটা অন্যদিকে থাকবে না হরিকতাতে থাকবে ভগবত লোকেতে থাকবে সেই জন্যই হরি কীর্তনই হলো মহা ধ্যান এখন আমাকে ধ্যান করতে হচ্ছে অন্য সময় ধ্যান করতে সব সময়ই ধ্যান করতে হবে আমাকে কিন্তু জেগে জেগে ধ্যান চোখ নয় সেই জন্য বলছেন কোনো কিছু লিখতে গেলে কোনো কিছু বলতে গেলে কোনো কিছু করতে সব সিদ্ধান্ত সব ধ্যান আমি যদি অ্যাটেনশন আমার ভেঙে যায় ভগবান গুরু বৈষবের চরণ থেকে তাহলে আমি মেটেরিয়ালি ডাইভার্টেড হয়ে যাব বোঝে গেল আমার সিদ্ধান্তটা তাহলে বলছেন উদ্ধবজি ভগবত লোকে তো এমনিতেই বিরাজ করছেন যার ভাবনাটা ভগবত লোকে তাহলে বলছেন সনকৈর ভগবত লোকা নৃলকম পুর পুনরাগত বিমিজ নেতে বিদুরম হ্যাঁ উদ্ধব উস্ময়ন ধীরে ধীরে নিজেকে কষ্ট করে সেই ধাম থেকে যেহেতু প্রশ্ন করেছেন ভক্ত মহাভাগবত আস্তে নিজের মনটাকে কন্ট্রোল করলেন করে আস্তে আস্তে খুললেন খুলে সামনে উদ্ধব বসে রেখেছে এতক্ষণ মনে ছিল না উদ্ধব উদ্ধবের মনে ছিল না যে সামনে বিদুর বসে তার মনে মনে সে চলে গেছে সেই জায়গা ভগবত গালি গলে গেছে যেমন নেশাগ্রস্ত হলে খেয়াল থাকে না নিজের যথা মদিরাম দান্ধ নিজের কাপড় আছে বলে খেয়াল থাকে না শুদ্ধ ভাগবতের এরম অবস্থা বুঝতেছি কথা কি বললো তন্ময়তা তন্ময়তা প্রাপ্ত হয় এইভাবে করতে করতে এবার উদ্ধবের আর কেঁদে কাঁদে বলতে আরম্ভ করছেন কৃষ্ণের কথা জিজ্ঞাসা করল। ंगल कृष्ण नामक विषय परम विषय कृष्ण रूप जो दिबाकर से अस्ताचले चले, चले ग সমস্ত জগৎ যেন গ্রাস করছে বিরহ যন্তনা আপনজন যদি তোমার জীবনে চলে গিয়ে থাকে জড়ো জগতের আপনজন তাহলে কীরকম যন্ত্রণাটা হয় বুঝে দেখেছো নিশ্চয়ই তখন তার ছ্যাঁকাটা পেয়েছো একটু আর অপ্রাকৃত জগতে তুমি যদি বৈষ্ণবকে গুরু বৈষ্ণবকে ভালোবাসো আর সেই যদি ছলে যায় জগৎ থেকে তখন তোমার অবস্থাটা কী যদি ভালোবেসে থাকো আর যদি না ভালোবাসো তো ঠিক আছে তোমার কিছু হবে না এই ভালোবাসাটাই হল তোমার ভজনে রাখবে সেই জন্যই তো শ্রীনিবাসচার্যের কথা আমি অনেক সভাতেই বলে থাকি শ্রীনিবাস আচার্য এটা দৃঢ়তার সঙ্গে বলেছেন বলবান আদর ইশোন সাদ গুরু পদাম্বুঝে শ্রুতই শ্রুত রপী সৎসাস্ত্রই কৃষ্ণে ভক্তি নজায় যাতে কি বলেছেন বলছেন কি বলেছেন বলছেন যতক্ষণ তোমার গুরী বৈষ্ণবে তীব্র ভালোবাসা না হবে মরে যাচ্ছি লোক দেখানো ভালোবাসা দেখালে আমার সঙ্গে তারপরে শ্যামবাবা না হলো চোর রামবাবাকে দিয়ে কাজ চালিয়ে নেবো হয়ে গেল ভালোবাসা শ্যামবাবা নেই রামবাবা তো আছে হয়ে গেল তাই এইটা আমার প্রতি ভালোবাসা এইরকম ধরনের ভালোবাসা জগতের লোকের তাই এইখানে বলছেন যে উদ্ধবজি বলছেন এইভাবে চলে গেছেন দুর্ভাগা হয়ে গেছে আমরা সব কি করব আমরা সব এই অবস্থায় আর এখানে বারো নম্বর শ্লোকে বলছেন আশ্চর্য ভাবে সযোগ দর্শয়ৌপ স মায়া যোগ সযোগ মায়লম দর্শয় গীত বিসনম সস গে ম পদম ভূষণ ভূষণাঙ্গম মহাশয় ভগবানের সেই যে মূর্তি অত্যন্ত আশ্চর্য মূর্তিজনক ছিল তিনি সেই মূর্তি ধারণ করেছেন যোগমায়া माया जोग माया समप जोगमाय आश्रय जगत लोक क्योंकि भगवान मूर्ति देखते जगमाय आश्रय भगवान जगते आसें ऐसे जग माय आश्रय ये लीला गलो करें जो कि लीला देखो सब जोगमाया के आश्रय कर सौभाग्य सौभाग्य अतिशय पर पृथ्वी देवी ऊपर कृष्ण भगवान चरम चिन्ह बिराज कर পৃথিবী দেবীর শরীরেতে পুলক হতো রোমাঞ্চ জাগত যখন কৃষ্ণ চলে গেলেন আমি পরীক্ষিত মহারাজের কলি শাসন উপলক্ষে আলোচনা করেছিলাম আজ থেকে পাঁচ ছ দিন আগে পাঁচ ছ দিন আগে আলোচনা করেছিলাম সেখানে দেখা গেছিলো কি আশ্চর্য বিষয় ধ ধরণী দেবী পৃথিবী দেবী কাঁদছেন ধর্ম একপাত ধর্মের সঙ্গে ধর্ম কাঁদছেন কেঁদে কেঁচে সব ঘটনা বসছেন এখন দুর্ভাগ্যের সীমা নেই পৃথিবী হরহর কাঁজে যতক্ষণ কৃষ্ণ ভগবানের চরণ চিহ্ন আমার ওপরে স্পর্শ ছিল ততক্ষণ আমার পুলক হত আনন্দ হতো আজ আমি নিঃস আমার কিছু নেই পৃথিবী নিজেকে বলছেন দুর্ভাগ্য আমি তালে বলছেন সৌভাগ্য অতিশয়ের পরাকাশটা ছিল কৃষ্ণের সেই স্বরূপ কৃষ্ণের রূপ আর তাতে অপরলক্ত লোক মুগ্ধ হবে দূরের কথা আপনিও আপনার রূপেতে মুগ্ধ হয়ে যেতেন বোঝা গেল না কিছু ভগান ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িকাতে নিজের স্ফটিক স্তম্ভেতে নিজে রূপটা দেখে ফেলতেন দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এটা কে এটা কী দেখছি বলো ও এটা এটা হচ্ছে আমি ভগবান না পরে বুঝতে পারতেন এটা কি এত সুন্দর নিজের রূপ দেখে নিজে অবাক হয়ে যেতেন কাল সকালে আলোচনা করছিলাম সনাতন শিক্ষা প্রসঙ্গে যে দ্বারকাধীশ দ্বারকা দ্বারকায় যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন সেখানে যে চিত্রপটে বৃন্দাবনের যে গোপীগাগনকে নিয়ে যমুনা আদি সব যে চিত্রপট রয়েছে ওইটা দেখার সঙ্গে কৃষ্ণ দ্বারকাধীশ তিনিও কৃষ্ণই দ্বারকাধীশ কৃষ্ণ দেখার সঙ্গে যেন দাঁড়িয়ে বলবো দাঁড়িয়ে পাগল হয়ে গেছে ওই যে এই যে রূপ কৃষ্ণের এটা আমি কি করে আস্বাদন করব। আমি যদি গোপী হতে পারি তাহলে এটা আস্বাদন করতে পারবো সকালে বলেছিলাম তাহলে দ্বারকাধীশ কৃষ্ণ সে পাগল হয়ে যাচ্ছে বৃন্দাবন চন্দ্র বৃন্দাবন চন্দ্র কৃষ্ণের রূপ গুণ লীলা বৈশিষ্ট্য দ্বার বংশীবাদন লীলা যা কিছু এতে আশ্চর্য হয়ে যাচ্ছেন তাহলে বিস্মাপনম স্বসে নিজের যে আশ্চর্যজনক রূপ রস এটা নিজেই পাগল হয়ে যাচ্ছে না অপরকে তো পাগল করবেন কৃষ্ণ নামের তাৎপর্যই তো এই সর্বজগৎকে ক্রিস ন হ্যাঁ ক্রিস করা কৃষ্ণ এই জন্যই রয়েছেন এই জন্য সমস্ত অবতারের অবতারই হলেন কৃষ্ণ সমস্ত ভগবানের যে ভগবানের যে সত্তা ভগবানের যে স্বরূপ ভগবত্তার যে পরিপূর্ণতম প্রকাশ সেটা হলো কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ যেমন একটা ফুল বাগানে আস্তে আস্তে খুলছে খুলতে খুলতে যেমন সূর্য উঠলে পরে পদ্ম খুলতে থাকে কুঁড়ি রূপে রয়েছে ভালো লাগছে না দেখছে একটু খুল আর একটু ভালো লাগছে আর একটু খুলছে ভালো লাগছে পরিপূর্ণ বিকাশ হয়ে গেল হ্যাঁ এই জন্য মিত্র হল সূর্য আর কুমুদ রাত্রিবেলা চন্দ্রিকা বিকশিত হলে চন্দ্রমা তখন কুমুদ প্রকাশিত হবে কি ভগবানের অদ্ভুত অদ্ভুত সমস্ত ক্রিয়াকর্ম দেখ এইভাবে দেখে গেল আশ্চর্য ক্ষেত করছেন কেঁদে ফেলছেন বারবার বলছেন ভগবানের এসব লীলা কথা আ বলে কাঁদতে আরম্ভ করছেন পাচ্ছেন না সহ্য করতে আর তারপরে বলছেন যে আমার আজকে আমার মন প্রচন্ড ভ্রমিত হচ্ছে আমি সহ্য করতে পারছি না দু স্মরত মমই তদাহ হ্যাঁ হ্যাঁ পাদৌ অভিবন্দ পিত্র তাত উঙ্কিতম প্রসিদতম নো অকৃত নিষ্কৃতিনাম আমার সেই লীলাটা স্মরণ করলে আমি অবাক হয়ে যাচ্ছি নন্দনন্দন কৃষ্ণ এবং বলরাম দুজনে মিলে যখন কংসকে এ করে যখন কারাগারে গিয়ে বাবা মুক্ত করলেন তখন গিয়ে কেঁদে কেঁদে বলছেন আমাদের কত কিছু জন্ম আপনাদের থেকে পিতা মাতা কত কিছু করার ছিল কর্তব্য কিন্তু কংসের ভয়েতে আমরা কিছু করতে পারিনি আপনার কংসের ভয়ে কংসের ভয়েতে কৃষ্ণ বলরাম বলছেন আমরা কিছু করতে পারিনি এখন আবার অকৃত নিষ্কৃতি নাম যা যা কর্তব্য পিতা প্রতি আমরা কিছুই করতে এই সব কথা এইসব আশ্চর্যজনক কথা চিন্তা করে উদ্ধব বলছেন আমার পাগল হয়ে যাচ্ছে আমি এই কি কথা ভগবান এসব বলছেন উদ্ধবজি বলছেন কখনো কখনো আমাকে দাড়ি কাতো উদ্ধব একটু এসো না এর সমস্যা হয়েছে এই যে এই সমস্যাগুলো হয়েছে উদ্ধব এবার বলো তো কী করা উচিত কি কি করলে পরে ভালো হয় সমস্যাটা চলে যাবে উদ্ধব মাথায় হাত দিয়ে এখন কাঁদছেন বুঝলি তখন তো আমায় ডেকেছিলাম এগিয়ে ভালো করে পরামর্শ দিয়েছিলাম প্রভু এটা করুন আর এখন আমি কাঁদছি কারণ সেই ভগবান সাক্ষাৎ যে সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে চালায় তুরি লাগিয়ে আর সেই ভগবানকে আমি বুদ্ধি দিয়েছি উদ্ধব কি করা যায় বলতো এই সমস্যা দেখা দিয়েছে আমি বুদ্ধি দিয়েছি তাকে হাই আমার কপাল বলে উদ্ধবজি খানছেন আর তারপরে বলছেন আশ্চর্যজনক শোক আমি কার্তিক মাসে আলোচনা করেছিলাম সুখদেব গোস্বামী যখন চলে গেছিলেন যেমন ব্রহ্মভূত প্রসন্নে আত্মা ন সচতী ন কাঙ্ক্ষাতে সম সর্বেশ্ব ভূতেশ্ব মদভক্তম বলছেন যে সে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ছিলেন সুখদেব গোস্বামী তিনি যখন চলে গেলেন আবির্ভাব ষোলো বছর বয়সে মাতৃকুক্ষী থেকে আবির্ভাব হওয়ার পরে চলে গেলেন এখন সেখান থেকে তাকে তো আনতে হবে ব্যাসদেবজি পেছনে পিছনে দৌড়াচ্ছেন কেন তাহলে যোগ্য পাত্র। একে যদি একটু ভক্তি ভক্তিরস আস্বাদন করে ব্যাস এর মতো যোগ্যপাত্র কেউ নেই এই জন্য ব্যাসদেব গোস্বামী একে ফিরিয়ে আনার ব্যবস্থা করলেন কি করে ফেরানো যায় আর চল আমার ঘরে বললে তো শুনবে না ও চল ঘরে বললে শুনবে না ও মা বা বই জন্মবার পরে মা বাবার মা বাবার সুরত সৌন্দর্যটা কেমন দেখলো না আমার মা বাবা কে জন্ম দিচ্ছে এটা ফিরে তাকালো না যে কি আশ্চর্য বাবার জন্ম দিলে পরে মা বাবা কেউ দেখলো না মাটা কোনটা কে জন্ম দিল বুঝতে সোজা চলে গেল ফিরেও তাকালো না আবির্ভাব হলেও সঙ্গে সঙ্গে চলে গেল আরে এরকম রকম ছেলেকে চলবে বাবা বাড়ি জল বললে তো আসবে না হ্যাঁ কী করে আসবো বললে কৃষ্ণের রস দিয়ে আনতে হবে মানে যেমন বড়শিতে বিভিন্ন টোপ দিয়ে তোমরা মাছ ধরো যারা মাছ খায় রক্ত মাংস খায় মড়া কিনে খায় তাদের কথা বলছি পয়সা দিয়ে মড়া কিনে খায় কত বুদ্ধিমান এই জন্য বলছেন সেখানে সেখানে বলছেন এই যে এখানে এখানে বলছেন সেই যে টোপ দিয়ে যেমন মাছটাকে স্বীকার করা হয় মাছটা বড়শিতে কখন গেতে টোপটা এখন গেলে ए सुखदेव केमनी फेर फिर आलोचना द्वारा जिगंसा यद्यपि असाधि गतिम धात्र धात्र उचितम है तम कंगा दयालुम शरण অহো বকি স্তন কাল কূটমা জিঘা অপায়ুতনা পান করোকে মারতে গেল অহো বকি বকাসুরের ভগ্নি বকি যংস্তান কাল কূটম জিঘংসৈয়া অপায়দ যদি অসাধ্যি লেভে গৌতিম ধাত্রী ছিল ধাত্রী ধাত্রী মায়ের গতি দিয়েছিল রন্ধান বেণুরদর সুদয়া পুরায় গোপবিনণ্যম শপদ রমণম প্রীত কীতি বাঞ্ছা গল্পতর উৎসৃপা সিন্দু বেবসতি বৈষ্ণব তাহলে এই রূপ বলে তাকে চেনে নেওয়া হয়েছিল